الحمد لله والصلاة والسلام رسول الله وآل آله وصحابه أجمعين أما بعد عوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد قفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا ابن إثرايل أعبد الله ربي وربكم إنهم يشريك بالله فقد حرم الله وليه الجنة فما وهن نار وما لظالم من النصار بسم الله الرحمن الرحيم ربي شهلي فدري রহমান আমার শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক নিয়মে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর দয়া শান্তি রহমত আপনাদের সকল বর্ষিত হোক একইভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন যীশুখ্রিস্ট আর এটার উল্লেখ আছে গসপেলাপ লুকে চব্বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে তিনি বলেছেন হিবরুতে সালাম আলী যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় হল ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করা মহান সৃষ্টিকর্তার কাছে एक कथा इसलम इच्छा के आल्लर का समर्पण कर शांति अर्जन करा और जे लोक निजे इच्छा के समर्पण कर आल्लाता आलार से लोक के बला मुसलमान अनेक एक भूलधारणा आज इसलम एक नतून धर्म যে ধর্মটা পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর মহানবী সাল তিনি হলেন ইসলাম ধর্মের প্রবর্তক সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সৃষ্টির প্রথম লগ্ন থেকে যে সময় থেকে আল্লাহ করেছেন আর মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নন বরং তিনি হলেন সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী আল্লাহ সুবাহ পবিত্রকরণে আছে সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে এমন কোন সম্প্রদায় বা গোত্র নেই যেখানে আমি সতর্ককারী বা পথপ্রদর্শক পাঠাইনি পবিত্র কোরআনে রাদের সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হাদ আমি প্রত্যেক গোত্রের জন্য পথ প্রদর্শক পাঠিয়েছি পবিত্র কোরআন এখানে বলছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে প্রত্যেক গোত্রের কাছে মহান শ্রেষ্ঠ আল্লাহ সুবাহ তা আলা পথ প্রদর্শক আর দূত পাঠিয়েছেন এছাড়াও পবিত্র কুরনে আছে সুরা নিসার ১৬৪ চৌষট্টি আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা মুমিনের আটাত্তর নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তোমার কাছে কয়েকজন কথা বলেছি আর বাকিদের কথা তোমাকে বলিনি তার মানে পবিত্র কুরনে কয়েকজন নবীর আসুলের কথা বলা হয়েছে আর বাকি নবীরগণের কথা উল্লেখ করা হয়নি নাম দিয়ে পবিত্র কোরণে পঁচিশ জন নবীর আসুলের কথা বলা হয়েছে যেমন আদম নু ইসমাইল ইসাক মুসা ইসা মোহাম্মদ সকলে শান্তিতে থাকুন নাম দিয়ে পঁচিশ জনের উল্লেখ আছে আর ইসলাম হল এমন একটা অখ্রিস্টান ধর্ম যে ধর্মের একটা মূল ভিত্তি হল যিশুখ্রিস্টকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে সে আসলে মুসলমান নয় যে মুসলমান যিশু খ্রিস্টকে নবী হিসেবে মানে না আমরা মানি যে তিনি আল্লাহ সালার একজন প্রেরিত দূত ছিলেন আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের ভূমিকা ছাড়াই যে কথাটা অনেক আধুনিক খ্রিস্টান এখন বিশ্বাস করতে চান না আমরা মানি যে তিনি মৃতকে জীবিত করেছিলেন মহান স্রেষ্ঠার নির্দেশে আমরা মানি যে তিনি অন্ধ আর কুষ্ঠরোগীকে স্রষ্টার নির্দেশে সারিয়ে তুলেছিলেন ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যে ধর্মের মূল ভিত্তি হল যিশুখ্রিস্টকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে আমি আগেও বলেছি ২৫ জন নবী এবং রাসুলের নাম পবিত্র কোরণে আছে তবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে এ পর্যন্ত এক লক্ষ হাজার নবী এবং রাসুল এই পৃথিবীতে এসেছিলেন এক লক্ষ হাজার নবী রাসুল পৃথিবীতে এসেছেন নাম দিয়ে পবিত্র কোরণে পঁচিশ জনের উল্লেখ রয়েছে তবে এই সব নবী এবং রাসুল এসেছিলেন সর্বশেষ এবং চড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর তারা ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছিলেন সেটাও ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যে সকল নবীর এসেছিলেন মোহাম্মদ সাল্লাহামের আগে তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেমন ধরুন ইসরায়েলের সন্তানদের জন্য আর এই একই ধরনের কথা আছে পবিত্র বাইবেল রসমুল অব ম্যাথিউ দশ নম্বর অধ্যায়ে পাঁচ অনুচ্ছেদে উল্লেখ করা আছে যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে একথা বলেছেন যে केंटाइल पथ अनुसरण करो ना जेंटाइल कारा जरा इहुदी नय हिंदू और मुस्लिम जीशुख्रीट शिष्य तुम्हारा केंटाइल पथ अनुसरण करो ना और सामरिकंदर को शहरे तुम्हारा प्रवेश करा बर तुम्हरा इजराइलवासी पथ अनुसरण चलो जीशुख्रीस्ट शिष्य शुद्ध इजराइलवासी पथ अनुसरण करो এছাড়াও যশু নিজের মুখেই বলেছেন গসপাল অনুচ্ছেদে তিনি বলছেন যে আমি এই পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য যিশু খ্রিস্ট প্রেরিত দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইহুদিদের জন্য শুধুমাত্র ইসরায়েলবাসীদের জন্য পুরো মানব জন্য নয় পবিত্র করণেশা আহজাবের চল্লিশ নম্বর আয়তে উল্লেখ আছে যে মোহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর একজন রাসুল এবং তিনি হলেন শেষ নবী আল্লাহ সব বিষয়ে সবকিছু ভালো জানেন মহানবী মোহাম্মদ সাল্লাহাম হলেন সর্বশেষ ও নবী আর নবিজি মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পৃথিবীতে আসেননি পবিত্রকরণে সুরাল আল একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে পবিত্রকরণে সুরা সাবার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সমস্ত রূপে প্রেরণ করিয়াছি। কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আর তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি তিনি পৃথিবীতে এসেছিলেন সমগ্র মানবজাতির জন্য আর বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলও বলা হয়েছে খ্রিস্টান ধর্মে বলা হয়েছে এটা পাবেন বুক অব ডিউটোরনমিতে আঠারো নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে সেখানে আছে যে আমি একজন নবীকে পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো এবং তার মুখ দিয়ে আমি তাকে কথা বলাবো আর সে আমার নির্দেশই কাজ করে যাবে এই ভবিষ্যৎবাণীটা একজন নবীর আসার কথা বলছে म जो सेबी मुसार मत हन से नबीर कथा भविष्यवाणी और ख्रीचाना बोले ईसा और मुसालाम तक দুজনে একই রকম এখানে তারা যে যুক্তিটা দেখায় যে দেখেন মুসা আলহ ইশ্বরের একজন নবী আর যীশুখ্রিস্টও ছিলেন ইশ্বরের একজন প্রেরিত নবী মুসা আলহিসাম একজন ইহুদি আর যিশুখ্রিস্টও ছিলেন একজন ইহুদি তাহলে দুটো ব্যাপারে সাদৃশ্য আছে তখন তাদের জিজ্ঞেস করেন যে এ দুটো সাদৃশ্যই কি যথেষ্ট যাতে করে প্রমাণ হয় এই ভবিষ্যৎবাণী শুধু যীশুখ্রিস্টের কথা বলছে তারা যথেষ্ট এই দুটো সাদৃশ্য দিয়েই যদি এটাকে বিচার করা হয় তাহলে বাইবেলে যত নবীর নাম উল্লেখ আছে যারা মুসাল্লাহ ইসলামের পরে এসেছেন যেমন সলমান আইজায়া ইজেকিয়াল ড্যানিয়েল জোয়েল জন হোসেয়া সবাই ছিলেন ঈশ্বরের নবী আর সবাই ছিলেন ইহুদি তাহলে মুসা আলাহিসাল্লামের পরে যেসব নবীর কথা বাইবেলে উল্লেখ আছে তারা সবাই এই শর্ত দুটো পূরণ করেছেন যদি ভালো করে দেখেন ডিউটার এই ভবিষ্যৎবাণী আঠারো নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদ এই ভবিষ্যৎ মিলে যায় শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে কারণ যদি ভালো করে দেখেন মুসা এবং মোহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন তাদের দুজনেরই স্বাভাবিক জন্ম হয়েছে তাদের দুজনেরই বাবা এবং মা ছিলেন যিশুখ্রিস্ট সম্পর্কে পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরানের তেতাল্লিশ থেকে ৪৭ নাম্বার আয়াতে উল্লেখ আছে যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের ভূমিকা ছাড়াই এই কথা বাইবেলেও আছে গজমেল অফ ম্যাথিউ এক নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে এছাড়াও গজপেল লুক এক নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ অনুচ্ছেদে যে যিশুখ্রিস্ট অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন তার কোন মানুষ বাবা ছিল না তাহলে দেখতে পাচ্ছেন মুসা আল্লাহিসাল্লাম এখানে মোহাম্মদ সাল্লা মতো কিন্তু যীশু খ্রিস্টের মতো তিনি নন দুজনে মুসা এবং শান্তিতে থাকুন বিবাহিত ছিলেন তাদের সন্তান বাইবেল অনুযায়ী যিশু খ্রিস্ট বিবাহিত ছিলেন না এবং তার কোন সন্তানও ছিল না এছাড়াও মুসা এবং মোহাম্মদ দুজনে শান্তিতে থাকুন তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছিল যিশুখ্রীষ্ট স্বাভাবিকভাবে মারা যাননি পবিত্রপূর্ণের কথা অনুযায়ী ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল দুটো ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে মারা যাননি তাহলে মুসালা ইসাল্লাম তিনি কখনোই যিশু খ্রিস্টের মতো ছিলেন না মুসা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন দুজনকেই তাদের সম্প্রদায়ের লোকেরা গ্রহণ করেছিল তাদের কথা মেনে নিয়েছিল গ্রস্তলাভজন এক নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদ বলছে যখন যিশু আসলেন তার লোকেরাই তাকে মেনে নিল না যিশুকে তার নিজের লোকেরাই মেনে নেন মুসাইব এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন তারা শুধু আল্লাহর প্রেরিত দুটি ছিলেন না তারা রাজাও ছিলেন রাজা মানে তারা কাউকে শাস্তি দিতে পারতেন তারা মৃত্যুদণ্ডও দিতে পারতেন যারা অপরাধ করত তাদেরকে শাস্তি দিতেন আল্লাহর নবী হওয়ার পাশাপাশি তারা ছিলেন দেশের প্রধান ব্যক্তি অর্থাৎ সে দেশের রাজা সেই নির্দিষ্ট সময়কালের জন্য কিন্তু যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপালাম জনে আঠারো নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে আমার রাজ্য এই পৃথিবীতে নয় তার অর্থ যিশু এই পৃথিবীতে কোনো রাজ্যের রাজা ছিলেন না তাহলে দেখতে পাচ্ছেন মুসা আর মোহাম্মদ দুজনে শান্তিতে থাকুন তারা দুজনে আসলে একই রকম কিন্তু মুসা আর যিশু দুজনে শান্তিতে থাকুন তারা একরকম নন তাহলে এই ভবিষ্যৎবাণীটা মিলে যায় শুধুমাত্র সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের সাথে এই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে আমি একজন নবী পাঠাবো তোমাদের ভাইদের মধ্য থেকে ভাই মানে আত্মীয় আর আমরা জানি ইহুদিরা আর আরবরা দুই জাতি একে অন্যের জ্ঞাতি ভাই এই ভবিষ্যৎবাণী আরো বলছে তার মুখ দিয়ে আমি তাকে কথা বলব আমরা জানি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেসব ওহি পেয়েছিলেন তিনি তখন সেগুলো তেলাওয়া করেছিলেন যেন তার মুখ দিয়ে কথা বলানো হয়েছে তাহলে এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে যায় মোহাম্মদ সাল্লাহ্লামের সাথে আরো একটা ভবিষ্যৎবাণী বলছে বুক অব আই জায়ার বারো নম্বর অনুচ্ছেদে এই কিতাব দেওয়া হবে से लोक के जर अक्षर ज्ञान नाई जो पढ़ो तक से बोल तो नाजिलेश्वर आयत उल्लेख आकर जख आल्लाठ कर नबीजी बलबिकारी पढ़ते जानिना और ठीक कथाटार ही भविष्यवाणी এটা হিব্রু ধৃতি যেটার অর্থ হল তার কথাগুলি খুবই মধুর সবকিছু মিলিয়ে তিনি মনোরম যদি ভালো করে দেখেন আর হিব্রু ভাষাতে সেমেটিক কোন ভাষায় ইম এই শব্দটা দিয়ে সম্মান দেখানো হয় সম্মানের বহু বচন ইম যেমন এটা সম্মানের জন্য সম্মানের বহু বচন একইভাবে মোহাম্মদ তারপরে ইম তখন নাম হল মুহাম্মাদিম। তাহলে আমরা দেখি যে মোহাম্মদের নাম অন্যান্য ধর্মগ্রন্থেও আছে কিন্তু অনুবাদ করার সময় এখানে বলা হয়েছে তার কথাগুলো মধুর তিনি সব মিলিয়ে মনোরম মোহাম্মদ অনুবাদ করা হয়েছে সব মিলিয়ে মনোরম তিনি আমার প্রিয় পাত্র আমার বন্ধু হে জেরুজালামের কন্যারা তাহলে নাম দিয়ে মহানবী মোহাম্মদ কথা বিভিন্ন ধর্মগ্রন্থে আছে এমনকি বাইবেলের ওল্ড টেস্টেমেন্টেও আছে তবে কিছু খ্রিস্টানি না আলহামদুলিল্লাহ আল্লাহ আলার রহমতে নিউ টেস্টেমেন্টেও মোহাম্মদ সাল্লা সাল্লামের করা হয়েছে বাইবেলের জন জনে চোদ্দ নম্বর षोलो अनुच्छेदे जीशुख्रीटर शिष्य पिता के बोलो बो, तुम्हारे एक परामर्शकते गलाप जने पंद्रम चौत अनुच्छेदे आखिता परामर्शक पाठें से प्रशंसा कर गलाप जने षोल नंबर अध्याय सत अनुच्छेदे तुम्हें सत्यि कथा एट मंगल जो चले जाएं ना जाते आसबें परामर्शक शब्दा बैबल पा पैरिक्लिटस जो पैरिक्लिटस शब्दटार अपभ्रंश पैरिक्लिटस शब्दार अर्थ जे प्रशंसा कर जार प्रशंसा जाए शब्दार আরবি হল মুহাম্মদ আর যে প্রশংসা করে আরবিতে সেটা হলো আলহামদুল্লাহ এবং্লাম মরিয়মের পুত্র তাকে পাঠানো হয়েছিল বন ইস্টাইলের রাসুল হিসেবে আর তিনি বলেছেন আমি সেই আইনকে সমর্থন করতে এসেছি যেটা আমার আগে এসেছে আর সুসংবাদ দিচ্ছি আমার পরে আরেকজন আসবেন যার নাম হবে আহম্মদ তিনি শান্তিতে থাকুন তাহলে কোরআন বলছে যে তিনি তার নিজের মুখেই এই ভবিষ্যৎ বাড়িটার কথা বলেছেন তাহলে মূল শব্দ হলো প্যারিক্লিটস অর্থাৎ যাকে প্রশংসা করা হয় বা যে প্রশংসা করে এর অপভ্রংশ হল যেটা অনুবাদ করা হয়েছে পরামর্শক আসলে প্যারাক্লিটস শব্দটার অর্থ পরামর্শ নয় এর অর্থ যে দয়ালু এখন এই শব্দটা হোক প্যারাক্লিটাস করে অথবা পরামর্শ এখানে হয়তো কিছু খ্রিস্টান বলতে পারে যে এই বাণী আসলে বলছে পবিত্র আত্মার কথা এখানে নবী মোহাম্মদ সাল্লাহামের কথা বলা হচ্ছে না কিন্তু ভবিষ্যৎটা ভালো করে দেখলে বুঝবেন যে এটাই তোমাদের জন্য উপকারে যদি আমি চলে যাই কারণ আমি চলে না গেলে সেই পরামর্শ আসবেন না আমি চলে গেলে তখনই তিনি আসবেন সেই পরামর্শ তখনই পৃথিবীতে আসবেন যদি যিশুখ্রিস্ট এই পৃথিবী থেকে চলে যান আর আমরা জানি যে পবিত্র আত্মা যিশু খ্রিস্টের জন্মের আগেও সেখানে ছিল যিশু জন্মানোর সময়েও পবিত্র আত্মা সেখানে ছিল যিশু ব্যাপটাইজ হওয়ার সময়েও পবিত্র আত্মা ছিল নিশ্চিতভাবে এই পরামর্শ বাইবেলে যার কথা বলা হচ্ছে তিনি পবিত্র আত্মা নন পবিত্র আত্মা তখনও ছিল যখন যিশুখ্রিস্ট এই পৃথিবীতে বেঁচে ছিলেন আরও উল্লেখ আছে গসপলাভ জনে ষোলো অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে যে আমি তোমাদের কাছে আরো কিছু কথা বলবো কিন্তু তোমরা এখন সেগুলো মেনে নিতে পারবে না কারণ সে সত্যের আত্মা যখন আসবে সেই তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যে ওহিসে পাবে সেগুলোই সে বলবে আর সে আমার ভে সাক্ষ্য দেবে সে আমার প্রশংসা করবে সে তোমাদের ভবিষ্যতে কথা বলবে এখানে বাইবেলের যে আত্মার কথা বলছে এটাও সর্বশেষ এবং আপনারা যদি বাইবেল পড়েন কি বাইবেলেও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে পৃথিবীতে এ পর্যন্ত অনেকগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে নাম দিয়ে হল সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহিসামের উপর ইঞ্জিল হল সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ইসা আল্লাহলামের উপর আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদের উপর এছাড়া পৃথিবীতে অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে নাম দিয়ে কোরআনে কিতাবের কথা হয়েছে তবে সেসব আসমানি কিতাবগুলো পবিত্র কোরআনের আগে এই পৃথিবীতে এসেছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি পবিত্র কোরআনে আছে মানব জাতির বার্তা যাতে করে তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে একজনই এবং যাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে তাহলে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য এছাড়া পবিত্র কোরআনে সুরা বাকার একশো নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে রমজান হল সেই মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই পৃথিবীর মানুষ জাতির বিষারি হিসেবে এবং সত্য আর মিথ্যের মধ্যে পার্থক্যকারী রূপে পবিত্র কোরআনে সুরা জুমারের একচল্লিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি অর্থাৎ মোহাম্মদ সাইসলামের প্রতি এই কিতাব মানুষ জাতিকে পদ দেখানোর জন্য এখানে শুধু মুসলমান বা আরবদের কথা বলা হয়নি বলা হয়েছে পুরো মানব জাতির কথা তাহলে সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য সেজন্য পবিত্র কোরআন আগে যতগুলো আসমানী কিতাব এসেছিল যেহেতু সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল আল্লাহ সবানা এই কিতাবগুলির বিশুদ্ধতার জন্য কোন কিছু করেননি বর্তমানে যে আসমানি কিতাবগুলো আছে তার মধ্যে যেটা একেবারে আগের মতো রয়েছে সেটা হল পবিত্র কোরআন আর উইলিয়াম মুর যিনি ইসলামের একজন কড়া সমালোচক তিনি বলেছেন আর কোন ধর্মগ্রন্থ নেই যে গ্রন্থটা পবিত্র কোরআনের মতো করে বিশুদ্ধতা বজায় রাখতে পেরেছে বারোশো বছর ধরে তিনি এই কথাটা বলেছেন দুশো বছর আগে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এটা আছে সেই বুখারিতে এক নম্বর খণ্ডে সাত নম্বর হাদিসে তিনি বলেছেন যে ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভের উপর প্রথমটা হল লাহাই মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত দূত দ্বিতীয়টা হল সালাদ তৃতীয় হল জাকাত চতুর্থ হজ আর পঞ্চম হল রোজা প্রথমটা হল যে আল্লাহ সোবান তাল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত দূত এটা হলো আল্লাহ তালা সম্পর্কে একটি ধারণা পবিত্রকরণে সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পূর্ব বা পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই তবে পুণ্য আছে সেখানে যদি আল্লাহকে বিশ্বাস করো মৃত্যুর পর পরকালের জীবনে বিশ্বাস করো আসমানি কিতাবে বিশ্বাস করো ফেরেস্তাদের বিশ্বাস করো আর যদি নবীদের বিশ্বাস করো বিশ্বাস করো তক দিনে পবিত্রকুরন বলছে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বলো হে কিতাবের অনুসারীরা বলো হেদিও এইসব সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না আমরা কোনো কিছুকে তার শরিক করি না আমরা মুসলিমরা নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সোবান তালার কাছে পবিত্রকোরণের এই আয়াত আমাদের পথ দেখাচ্ছে যে কিভাবে আহলে কিতাবদের সাথে আর খ্রিস্টানদের সাথে কথা বলতে হবে সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না ইসলাম ধর্মে মহান ঈশ্বরের ধারণা সম্পর্কে খুব সুন্দর একটা সংজ্ঞা আছে পবিত্র কোরআনের সুরা ইকলাসের এক থেকে চার নম্বর আয়াতে আছে আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী লামিয়ালীল তিনি কাউকে জন্মদিন আহাদ তাহার সমতুল্য কেউ নাই এই হল আল্লাহ সুবাহ কুরানের কথা অনুযায়ী আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী লাম তালামিউ তিনি কাউকে জন্মদিন জন্ম নেননি ওয়ালামিয়কাল্লাহ কুফন আহাদ তাহার সমতুল্য কেউ নাই এই হল চার লাইনের সংজ্ঞা যদি কোনো মানুষ নিজেকে ঈশ্বর দাবি করে যদি সেই সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলিমরা আমাদের কোন থাকবে না তাকে সর্বশেষ মান ঈশ্বর বলে মেনে নিতে আর পবিত্র কোরণেশ্বরান আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুমানা তার সাথে শরিক করাকে কখনোই ক্ষমা করবেন না আর যে আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে শরিক করে সে এক মহাপ করে আল্লাহ চাইলে অন্যান্য যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না পবিত্র প্রণে আরও বলছে সুরানিসার একশো ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তার সাথে শরিক করাকে কখনোই ক্ষমা করবেন না এটা ছাড়া অন্যান্য অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন কিন্তু আল্লাহর সাথে শরিক করলে তিনি কখনোই ক্ষমা করবেন না তার অর্থ হোক আল্লাহর পাশাপাশি অন্য কোন উপাসের উপাসনা করা হলো ইসলামের সবচেয়ে বড় অপরাধ আর একই কথা বাইবেলে আছে বুক অফ স্টুডাস ওল্ড টেস্টামেন্টে বিশ নম্বর অধ্যায় তিন থেকে পাঁচ অনুচ্ছেদ যে তোমরা আমার পাশাপাশি অন্য কোন ঈশ্বরের উপাসনা করবে না শ্রেষ্ঠ বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোন ঈশ্বরের উপাসনা করবে না আমার উপাসনা করতে গিয়ে কোন প্রতিমূর্তি তৈরি করু না আমার কোন প্রতিমূর্তি তৈরি করু না উপরে আকাশমন্ডলী থেকে নিচের পৃথিবী থেকে অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নত জানু হয়েও না তাদের সেবা করো না কারণ আমি তোমাদের প্রভু তোমাদের ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ একই কথা আছে বুক অব নাম্বার অধ্যায় উনাশি নাম্বার অনুচ্ছেদে যে তোমরা আমার পাশাপাশি অন্য কারো উপাসনা করবে না আমার উপাসনা করতে গিয়ে কোন প্রতিমূর্তি বানাবে না আমার কোন মূর্তি তৈরি করো না উপরের আকাশ মন্ডলী থেকে অথবা নিচের পৃথিবী থেকে বা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তাদের তাদের সামনে নত হবে না। না সেবা করবে কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ তার মানে মহান স্রষ্টার কোন প্রতিমূর্তি বানানো সেই মূর্তিকে পূজা করা বাইবেলে এটাকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআন থেকে একটি উদ্ধৃতি দিয়েছিলাম সুরাল আয়াতে উল্লেখ করা হয়েছে যে অর্থাৎ তারা খুব ফ্রি করছে ধর্মের অবমাননা করছে যারাই কথা বলে যে ইসা আল্লা ইসাল্লাম অর্থাৎ মরিয়মের পুত্র তিনি হলেন আল্লাহ তারা কুফরি করে যারা বলে মরিয়ামের পুত্র যিশুরি যে তিনি আমার এবং তোমাদের প্রতিপালক যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করে দেবে সে বেসতে বেত ঢুকতে পারবে না এবং তার আবাস হবে জাহান নামে জালিমদের জন্য কোন সাহায্যকারী নাই যিশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে পাকাদ আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন সে বেহেস্তের ভেতর ঢুকতে পারবে না এবং তার আবাস হবে জাহান নাম জালিনদের জন্য কোন সাহায্যকারী নাই তবে কিছু খ্রিস্টান আছেন যারা বলবেন যে যিশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন আমি ঈশ্বর তিনি বলেছেন যে তিনি ঈশ্বর সত্যি বলতে যদি আপনারা বাইবেল পড়েন একবার স্পষ্ট করে যিশু একবারও বলেননি গোটা বাইবেলের কোথাও পাবেন না যেখানে যিশুখ্রিস্ট একবার স্পষ্ট করে বলেছেন নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আমি কথাটা আবারও বলছি যদি আপনারা বাইবেল পড়েন একেবারে স্পষ্ট করে যিশু খ্রিস্ট একবারও বলেননি গোটা বাইবেলের কোথা আপনারা পাবেন না যেখানে যিশু একবার স্পষ্ট করে নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো যদি কোন খ্রিস্টান আমাকে পুরো বাইবেলে এমন কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যিশুখ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি তাহলে সেই মুহূর্তে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেব আমি এই কথাটা অন্যান্য মুসলমানদের হয়ে বলছি না যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র আমি বাইবেল পড়েছি আমি আমার মাথাটা গিলটেনের নিচে দিতে রাজি আছি সত্যি বলতে যদি আপনারা বাইবেল পড়েন যীশু তা নিজের মুখেই বলেছেন এটা আছে গস্তুলভ জনে চোদ্দ নম্বর অধ্যায় আটাশ অনুচ্ছেদে যিশু নিজের মুখেই বলেছেন আমার পিতা আমার চেয়ে অনেক বড় আর গস্তুলভ জন দশ নম্বর অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা সবার চাইতে বড় গস্তুলভ ম্যাথু বারো নম্বর অধ্যায় আটাশ অনুচ্ছেদ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গস্তুলভ লুক এগারো নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদ আমি শতানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙুলের সাহায্যে পাঁচ নাম্বার অধ্যায় তিরিশ অনুচ্ছেদ আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না আমি সবকিছু শুনে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না আমার পিতার ইচ্ছাকে দেখি যিশু বলেছেন আমি নিজের থেকে কিছুই করতে পারি না তিনি নিজেকে ঈশ্বর বলেননি পবিত্র কোরআনে আছে যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীর করে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন পবিত্রকরণ বলছে সুরাই সার একশো দশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে তাকে যে নামে আহ্বান করো সব সুন্দর নামগুলি তারই আপনারা আল্লাহ সোহান তালাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম এই নামে আপনার মনে কোন ছবি বিক্রে উঠবে না আর পবিত্রকরণের সব মিলিয়ে নিরানব্বইটি সুন্দর নামে আল্লাহ সোহানতা আলাকে আহ্বান করা হয়েছে যেমন রহমান রহিম আল হাকিম পরম করুণাময় পরম দয়ালু সর্বজ্ঞ আরাফের আশি নম্বর আয়াতে এছাড়াও সুরা তাহার আট নম্বর আয়াতে এছাড়াও সুরা হাসুরের ২৪ নম্বর আয়াতে উল্লেখ আছে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ সুহান তালার কিন্তু আমরা মুসলমানরা আল্লাহ সবানকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কেন। এর কারণ হলো আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ ইংরেজিতে গড শব্দটাকে যদি গডের পরে একটা এস যোগ করেন সেটা হয় গডস গডের বহু বচন আল্লাহ শব্দটার কোন বহু বচন নেই ইসলামে আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় যদি গডের পরে D-E-S-S डी एस एस जो करेंटे महिला गड पुरुष आल्ला महिला आल्लाई लिंग नहीं गड फरार से हमारे गड फरार अभिभावक आल्लाब्बा कि आल्ला एक मौलिक शब्द जो गडे मदार जो करें गड मदार আল্লাহ আমা বা আল্লাহ মাদার বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে টিন শব্দটা লাগান সেটা হবে তিন গড অর্থাৎ নকল গড তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই কারণেই মুসলিমরা আমরা আল্লাহ সবান তালাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না তবে যখন অমুসলিমদের সাথে কথা বলি তারা হয়তো আল্লা শব্দটার মানে বুঝতে পারবে না সেখানে যদি ইংরেজি গড ব্যবহার করা হয় তাতে কোনো আপত্তি নেই তবে আল্লাহকে ডাকার জন্য সঠিক নামটা হল আল্লাহ শব্দটাই গড শব্দটা এখানে সঠিক অনুবাদ নয় আর এই আল্লাহ নামটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থগুলোতে বাইবেলও দেখবেন আর আপনারা ওল্ড টেস্টমেন্টে দেখবেন যে ঈশ্বরকে যে নামে ডাকা হচ্ছে সেটা এলোহিম এলা অর্থাৎ ঈশ্বর ইম হল সম্মানার্থে বহুবচন এলোহিম আর যদি আপনারা বাইবেল পড়েন অনুবাদ ব্রাদার এভারফিল্ড তিনি এই এলাকে লিখেছেন ইএল এ এইচ অথবা আরেকটা বানানো হলো এল এ এইচ এলা তাহলে দেখছেন যে ভাই স্কোরফিল্ড ও একমত উচ্চারণে কিছুটা পার্থক্য তারা বলে আলাহ আমরা বলি আল্লাহ উচ্চারণ কিছুটা আলাদা তবে শব্দ দুটো একই দুটো শব্দ একই এরপরে যীশুখ্রিস্ট বা ইসামসি তাকে যখন ক্রুশে ঝুলানো হলো বাইবেলের কথা অনুযায়ী আছে গসমেল অফ ম্যাথিউ সাতাশ নম্বর অধ্যায় ছিচল্লিশ অনুচ্ছেদে এছাড়া আছে গজপাল অফ মার্কে পনেরো নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে যখন যশুটি করা হয়েছিল তিনি বলেছিলেন লামা এই বাইবেলের প্রত্যেকটা অনুবাদে আছে আপনি বাইবেলের ইংরেজি অনুবাদ পড়েন বা হিন্দি অনুবাদ পড়েন অথবা মালায়ালাম অনুবাদ বা কর্ণাটক অনুবাদ পড়েন এই হিব্রু উদ্ধৃতি এল্লাই এল্লাই লামা সাবাক্তানি সেখানে আছে তারপর লেখা আছে তিনি বললেন त्याग करानी हे ईश्वर हे ईश्वर क्या तुम्हें त्याग कर लेकिन कर हिब्रु भाषा जीशुख्रीटानी कथा टन शायर हे ईश्वर क्या तुम्हें त्याग hey, sure, hey, sure, कर ले एक रकम लगे सबा की जोहा जोहा त्याग कर ले এই আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি কি এমন শোনাই যিশু করলে। যদি এটার আরবি অনুবাদ করেন সেটা হবে আল্লাহ আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি আরবি আর হিব্রু একই ধরনের ভাষা এখানে দেখছেন শুনতে একই রকম তাহলে যিশুখ্রিস্ট নিজেই বলেছেন বাইবেলের কথা অনুযায়ী যখন তাকে প্রশংসল হয়েছিল তিনি তখন বলেছিলেন আল্লাহ সেজন্য আমরা মুসলিমরা যেহেতু আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ আমরা তাই স্রোষ্টাকে আল্লাহ নামে ডাকি ইংরেজিতে গড বলি না আর যীশু খ্রিস্ট নিজেও ঠিক এই নামে নামেছেন দ্বিতীয় স্তম্ভ হল সালাদ আর বাংলায় সালাতের অনুবাদ করতে গিয়ে অনেকে বলে প্রার্থনা প্রার্থনার শব্দটা দিয়ে পুরোপুরি সালাদ এই আরবি শব্দটাকে বোঝানো যায় না কারণ প্রার্থনা করা মানে সাহায্যের আবেদন করা মিনতি জানানো আপনি আদালতে কিভাবে আবেদন করেন আপনি সাহায্যের জন্য আবেদন করেন সালাদা এর সময় আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি আমরা তার প্রশংসাও করি আর একই সাথে আমরা তার নির্দেশ মেনে চলি প্রার্থনা দিয়ে সালাদকে পুরোপুরি বোঝানো যায় না প্রার্থনা মানে শুধু সাহায্যের জন্য আবেদন আর সালাতে আমরা সাহায্য চাওয়ার পাশাপাশি তার প্রশংসা করি একসাথে তার নির্দেশ মেনে চলি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলব সালাত জিনিসটা অনেকটা ঠিক প্রোগ্রামিং এর মতো এক ধরনের এটা অভ্যাস এখন যদি কেউ বলে আপনি কোথায় যাচ্ছেন আমি বললাম প্রোগ্রামে যাচ্ছি উত্তরটা একটু অদ্ভুত শোনাবে এজন্য কেউ যদি প্রার্থনা শব্দটা ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই বাংলায় প্রার্থনা आरबी साला अनुवाद तब अपने बेपार परिष्कार प्रार्थना शब्द सालाद शब्दार्थ बोझा जाए कैन आज सालाद अनेकटा प्रोग्रामिंग मत कारण तक सालाते हम जीवन नियंत्रण कर जमन धरन मस्जिदे जख इमाम सुरफ फतिहा पड़ार पे হয়তো তিনি মাইদা পড়বেন সুরামিদার নব্বই নম্বর আয়াত তিনি পড়বেন সেখানে বলা হচ্ছে নিশ্চয়ই মদ এবং মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর্তমান এগুলো এগুলো তোমরা বর্জন করো যাতে সফল কাম হতে পারো এখানে মহান স্রষ্টা আল্লাহ স্বান তাল আমাদের পদ দেখাচ্ছেন যে মধ্যপান জুয়া খেলা মূর্তি পূজা করা ভাগ্য গণনা এগুলো কাজ এগুলো বর্জন করো যাতে সফল হতে পারো সালাতের মধ্যে আমাদের হচ্ছে, সালাতে আমাদের নিয়ন্ত্রণ করছে আমরা হচ্ছে ইমাম হয়তো পড়বেন পবিত্র করণেশ্বরা বাকার একশো অষ্টআশি নাম্বার আয়াত সেখানে বলা হচ্ছে তোমার সম্পদ বিলাসিতার জন্য ব্যয় করো না আর তোমার সম্পদ দিয়ে বিচারকদের লোভ দেখিও না যাতে করে पवित्रकुरुतर पैंतालीस नंबर उल्लेख তুমি আবৃত্তি করো কিতাব থেকে যা তোমার প্রতি নাজিল হয় এবং তুমি সালাত আদায় করো কারণ অবশ্যই সালাত তোমাকে অশ্লীল এবং মন্দ কাজ হতে বিরত রাখে পবিত্রকরণ বলছে সালাত আপনাকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে আর প্রত্যেক মুসলিমের প্রত্যেক দিন পাঁচ আট নামাজ পড়াটা একেবারে বাধ্যতামূলক যেমন ভালো স্বাস্থ্যের জন্য আপনাকে তিনবেলা খাওয়া দাওয়া করতে হবে একইভাবে আত্মিক ভালো থাকার জন্য আপনি নামাজ পড়বেন প্রত্যেক অন্তত পাঁচবার পবিত্রকরণ বলছে সুরা তাহার এগারো নম্বর আয়াত এবং বারো নম্বর আয়াতে সে যখন আগুনের কাছে আসলো একটা আওয়াজ শুনল হে মুসা নিশ্চয় আমি তোমার প্রতিপালক তোমার জুতো খুলে ফেলো। কারণ তুমি এখন পবিত্র তুয়া পাহাড়ে আছো আল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে বলছেন তার জুতো খুলে ফেলতে কারণ জায়গাটা ছিল পবিত্র একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে ওল্ড টেস্টামুতো খুলে ফেলো কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সে জায়গাটা পবিত্র এই একই কথা বলা হয়েছে বুক অব এক্সে সাত নম্বর অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদে মহান স্রষ্টা মুসাকে বলছেন তুমি কাছাকাছি এসো না তোমার পা থেকে জুতো খুলে ফেল কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সে জায়গাটা পবিত্র এই নির্দেশটি দিয়েছিলেন আল্লাহ সোহান আর বলেছিলেন আগে জুতো খুলে নিতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি আমাদের দুটোরই অনুমতি দিয়েছেন আপনি খালি পায়ে নামাজ পড়তে পারেন তবে জুতো করে যদি নামাজ পড়েন তাহলে দেখে নেবেন সেই জুতোটা যেন পরিষ্কার থাকে আর নবীজি বলেছেন এটা বলা হয়েছে আবু দাউদে এক নম্বর খন্ড বুক অফ সালাদ দুইশো চল্লিশ নম্বর অধ্যায় ছয়শ নম্বর ইহুদিরা যেমনটা করে তোমরা উল্টোটা করো ইহুদিরা সময় জুতা বা স্যান্ডেল ছাড়া খালি প্রার্থনা করে এটাও আছে আবু দাউদে এক নম্বর খন্ড বুক অফ সালাদ দুইশো নম্বর অধ্যায় ছয়শো তিপান্ন নম্বর হাদিস যে শোয়েব ইবনে অমর তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছেন যে আমি নবীজিকে দেখেছি দুই ভাবেই খালি পায়ে আবার স্যান্ডেল পরেও তার মানে একজন মুসলিম খালি পায়ে নামাজ পড়তে পারে আর জুতো পায়ে নামাজ পড়লে নবীজি বলেছেন জুতোর তলা পরিষ্কার করতে হবে পরিচ্ছন্নতার জন্য যাতে নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে পবিত্র কোরআনে সোরা মাইদার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ইয়া আই হাল্লা জিনা হে মোমিন গন যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে নামাজের জন্য তৈরি হবে তোমাদের মুখ ধোবে আর তোমাদের হাত ধোবে কোনও করবে আর তোমাদের পা ধোবে গোড়ালি পর্যন্ত সালাদ আদায় করার আগে অজু করা ইসলাম ধর্ম অনুযায়ী বাধ্যতামূলক আর একই কথা দেখবেন যদি আপনারা বাইবেল পড়েন এটা আছে বুক অফ এক্সোডাসে চল্লিশ নম্বর অধ্যায় একত্রিশশো অনুচ্ছেদে যে মুসা এবং আদম তাদের সন্তানদের নিয়ে সবাই মিলে তাদের হাত আর পা ধুয়ে ফেলল আর যখন তারা মন্দিরের ভেতর প্রবেশ করলো সেখানে তারা প্রভুর সামনে যাওয়ার আগে হাত পা ধুয়ে সাথে পরের দিনে পরিষ্কার হয়ে তারপর প্রভুর সামনে গেল তাহলে অজু করার প্রয়োজন রয়েছে কারণ আমরা মুসলিমরা আমরা পরিচ্ছন্ন জাতি আমরা পরিষ্কার থাকতে চাই আর এর পাশাপাশি এটা একটা মানসিক প্রস্তুতি একটা মানসিক প্রস্তুতি ফাইনাল পরীক্ষার আগে যেমন টেস্ট হয় প্রভুর সামনে দাঁড়ানোর আগে এটা একটা মানসিক প্রস্তুতি খ্রিস্টানরা একটা জাতি যারা খ্রিস্টের বিভিন্ন বলি মেনে চলে ধরি খ্রিস্টানরা একটা জাতি যারা যিশু খ্রিস্টের নির্দেশ মেনে চলে তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান কারণ আমরাই বাইবেলকে বেশি মানি সালাতের সময় বাইবেল যেভাবে বলেছে আমরা সেভাবে অজু করি এছাড়াও আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে সহিম্বর খন্ড আছে বুক অব আজানে পঁচাত্তর নম্বর অধ্যায় ছয়শ বিরানব্বই নম্বর হাদিস যে হজরত আনাস তিনি বলেছেন যে যখন আমরা সালাত আদায় করতাম একজনের কাজ আরেকজনের কাদের সাথে লেগে যেত একজনের পা আরেকজনের পায়ের সাথে লেগে যেত আমাদের নবী যে এছাড়া বলেছেন এটা বলা হয়েছে আবু দাউদে এক নম্বর খন্ড আছে বুক অব সালাদ দুশো পঁয়তাল্লিশ নম্বর অধ্যায় ছয়শ ছেষট্টি নাম্বার হাদিসে নবী বলেছেন নামাজ পড়ার আগে তোমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও মাঝখানে কোনো ফাঁকা রেখো না ফাঁকা কোনো পূরণ করো শয়তানের প্রবেশের কোনো পথ তোমরা রেখো না নবীজি এমন কোন শয়তানের কথা বলছেন না যেমনটা টিভিতে দেখেন দুটো সিং আর একটা লেজ নবীজি যে শতানের কথা বলছেন সেটা আসে জাতি থেকে গোত্র থেকে বর্ণ থেকে যারা নামাজ পড়ছে তারা ধনী বা গরিব আর রাজা হোক বা ফকির যখন নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন যারা নামাজ পড়ছে হোক কালো বা সাদা বাদামী বা হলুদ যখন নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন এই হল আমাদের প্রিয়ন বিজি শিক্ষা আর সালাদ সর্বশ্রেষ্ঠ অংশ হল সুজুদ সেজদা করা আর মনোবিজ্ঞানীরা আমাদের বলেন যে আমাদের মন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে থাকে আমি আমার হাত উঠাতে চাইলে উঠাতে পারবো আবার হাত নামাতে চাইলে নামাতে পারবো এক পা সামনে এগুতে চাইলে তা পারবো আবার এক পাঠাতে চাইলে সেটাও পারবো আমার শরীর সরাসরি আমার নিয়ন্ত্রণে থাকে তবে মন সবসময় ঘুরে বেড়ায় মন সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে না মনোবিজ্ঞানীরা বলেন মনকে যদি বিনিত করতে চান তাহলে আপনার শরীরটাকে বিনীত করতে হবে আর এর জন্য ভালো উপায় হল শরীরের সবচেয়ে উঁচু অংশটা অর্থাৎ কপাল একেবারে নিচে মাটিতে ঠেকিয়ে দিন আর বলুন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে সমস্ত প্রশংসা আল্লাহর জিনিস সবার উপরে অধ্যায় ছয় অনুচ্ছেদ মুসা আর হারুন মাটিতে মাথা ঠেকান এছাড়া বুক অব জশুয়াতে পাঁচ নাম্বার অধ্যায় চোদ্দ অনুচ্ছেদে জোশুয়া মাটিতে মাথা ঠেকান এবং উপাসনা করেন আর নিউ আছে যে যীশুখ্রিস্ট যখন তিনি যখন গেদসামানির বাগানে গেলেন মাটিতে করলেন এমনকি একজন সার্কাসের লোক সেও ভালোভাবে পারবে না মাটিতে মাথা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যেভাবে আমরা মুসলিমরা করি এখানে নিয়মটা একই যেভাবে যিশুখ্রিস্টার্থনা করেছিলেন তাহলে যদি যিশুখ্রিস্টের নির্দেশ মেনে চললেই খ্রিস্টান হওয়া যায় তাহলে মুসলিমরা আমরা তাহলে খ্রিস্টানদের সাথে অনেক বেশি খ্রিস্টান তৃতীয় স্তম্ভটা হল জাকাত এটা একটা আরবি শব্দ যার অর্থ বিশুদ্ধ করা বেড়ে যাওয়া আর প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম যারা ধনী আর যাদের সঞ্চয় তাদের নিসাবের চেয়ে বেশি অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণ তারা তাদের সঞ্চয়ের আড়াই পার্সেন্ট প্রত্যেক হিদ্রি হিসালে গরিবদের মাঝে দান করে দেবে এটা আবশ্যিক আর প্রত্যেক ধনী লোকের জন্য জাকাত দেওয়াটা ফরজ এটা আছে পবিত্র কোরানে ষাট নম্বর আয়তে জাকাত দেওয়া যেতে পারে ফুকারাকে গরিব সবার কাছ থেকে জাকাত সংগ্রহ করে তো যাদের হৃদয় চলে এসেছে ইসলাম ধর্মের পথে দাসদের মুক্তির জন্য জাকাত দেওয়া যায় জাকাত পেতে পারে ইবনে সাবিল। जब मानुष मुसाफि जरा विदेशर मटी अवस्थान कर प्रत्येक मानुष जकत देय पृथ्वी दारिद्रोले तक पृथ्वी से एक मानुष ना खे मारा एक धरण कथा अपते पा पवित्र बैबेलेट है फार्स्ट पिटार्स ए चार नंबर अध्याय आठ अनुच्छेद बला हे तुम्हरा दान करो कारण दान करपराधर मात्रा कमे जाए प्रवणता उल्लेखने जकतर कारण बला सम्पद केवल तर मध्य आवर्तन करे ना पवित्रकरण सुर चौत नंबर आयाते उल्लेख आज किोक आरोप যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে এবং আল্লাহ স্নতালার পথে ব্যয় করে না তাদেরকে মর্মবিদারী শাস্তি সংবাদ দাও যে তাদের সম্পদে আগুন উৎপন্ন হবে জাহান নামের আগুন থেকে আর সেগুলো দেখে আমতের দিন দাগ দেওয়া হবে তাদের কপালে তাদের পিঠে এবং সামনে আর তাদের বলা হবে এই সম্পদ তোমরা জমিয়েছিলে এখন এই সম্পদের স্বাদ তোমরা গ্রহণ করো নিজের সম্পদ জমিয়ে রাখার অনুমতি ইসলাম ধর্মে নেই চতুর্থ স্তম্ভটা হল হজ করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের আর্থিক আর শারীরিক সামর্থ্য আছে তারা হজ আদায় করবেন জীবনে অন্তত একবার তারা হজ করতে মক্কায় যাবেন হজের সময় হজের সময় তারপর যাবেন মিনা আরাফা ইত্যাদি জায়গায় আর এটা সবচেয়ে বড় ইসলামিক সম্মেলন প্রায় পঁচিশ লক্ষ মানুষ তখন মক্কায় আসেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা আসেন আর পুরুষটা এই সময় পরেন দুই না করা কাপড় সাদা হলে ভালো আপনার পাশের লোকটাকে দেখে আপনি বুঝতেই পারবেন না সে রাজা না ফকির সর্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ পবিত্র কুরান বলছে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা আছে পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে করে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য নয় যে তোমরা এক অপরকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকুয়া আল্লাহ সব জিনিসটা বিচার করবেন সেটা লিঙ্গ নয়, সেটা সম্পদ নয় গোত্র নয় গায়ের রং নয় সেটা তাকওয়া অর্থাৎ আল্লাহকে মানা ধার্মিকতা আর ন্যায়ণতা পঞ্চম স্তম্ভটা হল সিয়াম রোজা রাখা রমজান মাসের সময় প্রাপ্তবয়স্ক মুসলমানেরা শুভেচ্ছাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় আর যৌলাচার থেকে বিরত থাকবেন প্রত্যেক হিজড়ি সালের রমজান মাসে তারা প্রত্যেকদিন দিন রোজা রাখবেন আর পবিত্রক্রণ আছে সুরা বাকারশো তিরাশি নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের জন্য শ্রিয়ামের বিধান দেয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম রোজা রাখার বিধান করা হয়েছে যাতে আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা যায় আত্মসংযম আর বর্তমানে মনোবিজ্ঞানীরা আমাদের বলেন যদি আপনারা ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বেশিরভাগ আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন একই ধরনের কথা আছে গাজিউ সতেরো নাম্বার অধ্যায়ে একুশ অনুচ্ছেদে এছাড়াও গজতুল আব মার্ক নয় নম্বর অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ যে মানুষকে নির্দেশ দেওয়া হচ্ছে উপবাসে আর রমজান মাসের সময় আপনি চেষ্টা করবেন কোনো খারাপ কাজ যাতে না করেন যে খারাপ কাজগুলো আপনি সাধারণত অন্য সময় করতেন রোজার সময় সে কাজগুলো করবেন না আর এতে আপনি অভ্যস্ত হয়ে যেতে পারেন যে ভালো কাজগুলো করতেন না রমজান মাসের সময় আপনি সেই ভালো কাজগুলো করবেন আর আপনি এতেই অভ্যস্ত হয়ে যাবেন যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূমপান বাদ দিতে পারেন তাহলে জীবনের পুরো সময়টায় ধুমপান বাদ দিতে পারবেন যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদক দ্রব্য তাহলে জীবনের পুরো সময় যাই এটা বাদ দিতে পারবেন আরো একটা ব্যাপার রোজা রাখলে আমাদের হজম বৃদ্ধি পায় এগুলো হল ইসলামের প্রধান পাঁচটা স্তম্ভ তবে শুধু এই পাঁচটা দিয়ে পুরো ইসলাম ধর্মটা তৈরি হয়নি আমাদের প্রিয়নবি বলেছেন এগুলো পাঁচটা মূলনীতি পাঁচটা স্তম্ভ আর একজন ইঞ্জিনিয়ার একজন আর্কিটেক্ট বলবেন যদি স্তম্ভটা শক্ত হয় তাহলে কাঠামোটাও শক্ত হবে তা যদি কোনো মানুষ সঠিক নিয়মে পাঁচটা স্তম্ভ মেনে চলেন ইনশাল্লাহ তার জীবনের অন্যান্য মূলনীতিগুলোও শক্ত হবে পবিত্র কোরআনে ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি জীন মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে তার মানে আল্লাহ তা জীন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আরবিতে যে ইবাদত শব্দটা সেটা এসেছে মূল শব্দ আব থেকে আব আরবিতে আব মানে আল্লাহ সবানুতাল দাস এছাড়া এটার অর্থ হল ভৃত্ত তাহলে ইবাদত হল কোনো একজন মানুষের সেবা যে তার প্রভুকে মান্য করবে কেউ যদি আল্লাহ সুবানু তাল্লাহার আদেশ পালন করে সেটাকে বলা হয় ইবাদত অনেকে মনে করে সালাদ হলো একমাত্র ইবাদত কিন্তু আসলে এটা বড় ইবাদতগুলোর একটা কিন্তু একমাত্র ইবাদত নাই আল্লাহ সুবাহ নির্দেশ মেনে চলাটাও একটা ইবাদত যেমন ধরুন আল্লাহ আমাদের জন্য যে খাবারগুলো হারাম করেছেন সেগুলো যদি আপনি না খান সেটাও হবে একটা ইবাদতিন্ন মূর্তি পূজার বেদীয় ভাগ্য নির্ণয়ক শর্তি শৈতান এগুলো শয়তানের কাজ করুন एग्लो बर्जन करो जो सफल कम होते अप्रव्य दूरे थकें जुआ खेला मूर्ति पूजा भाग्य गणना कर एक बैबल देखें बुक अब प्रभार्स विश नम्बर अध्याय एक अनुच्छेदे बला मद एक प्रतारक एफिसियंस पांच नम्बर अध्याय अठारो अनुच्छेदे तुम्हरा मद पान माताल होना बैबल बोलते मादकद्रव्य ग्रहण करबें ना নিষিদ্ধ খাবারের ব্যাপারে কোরআন বলছে সব মিলিয়ে তোমাদের জন্য যে খাবারগুলো হারাম মৃত জন্তু রক্ত শুক্রের মাংস খাওয়া যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য নাম নেওয়া হয় এই খাবারগুলোকে। পবিত্র কোরআনে নিষিদ্ধ বলা হয়েছে মৃত জন্তু রক্ত শুক্রের মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় যদি আপনারা বাইবেল পড়েন একই ধরনের কথা পাবেন এটা আছে বুক অব লিমিটিক সতেরো নম্বর অধ্যায়ের পনেরো অনুচ্ছেদে এবং বুক অব ডিটোরনমিতে চোদ্দ নম্বর অধ্যায়ের একুশ অনুচ্ছেদে যে তোমরা এমন কোন পশুর মাংস খাবে না যেটা জবাহের আগে মারা গেছে এমন কোন পশু খাবে না যেটা জবের আগে মারা গেছে তার মানে মৃত পশু নিষিদ্ধ করা হয়েছে আর এখন বিজ্ঞান আমাদের বলে মৃত পশুর মাংস খেলে বিভিন্ন রকম অসুখ পারে খাওয়ার কারণে সংস্পর্শে আসার কারণে অনেক অসুখ হতে পারে হতে পারে দূররোগ্য বেধি তাহলে মৃত পশু খাওয়া যাবে না মৃত পশু খেলে অনেক অসুখ বিসুখ হতে পারে দুই নম্বর নিষিদ্ধ খাবারটা হল রক্ত রক্ত একই কথা আছে পবিত্র বাইবেলে সব মিলিয়ে পাঁচটি অনুচ্ছেদে বুক অব ডিউট বারো নম্বর অধ্যায়ে ছেদে অফ জেনে অধ্যায়ের চার অনুচ্ছেদ আছে ফার্স্ট স্যামুয়েল চোদ্দ নম্বর অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদে বুক অবসের পনেরো নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা পান করবে না তিন নম্বর হল শুকরের মাংস খাওয়া আর এটার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমি একটা উচিত নয়ের সাত ও আট অনুচ্ছেদ বলছে যে শুকর যদিও এদের পায়ের খুর দুই ভাগ খুরে দুটো ভাগ আছে তারপরে এরা জাবর কাটে না এর মাংস তোমাদের জন্য অপরিচ্ছন্ন তোমরা এই প্রাণীটার মাংস খাবে না এর মৃতদেহ স্পর্শ করবে না একই কথা আছে বুক অব ডিটোরোনমি চোদ্দ নম্বর অধ্যায়ের আট অনুচ্ছেদে শুকরের পায়ের খুর যদিও দুই ভাগ করা তারপরেও এরা জাবর কাটে না তোমরা শুকরের মাংস খাবে না এবং মৃতদেহ স্পর্শও করবে না একই ধরনের কথা আছে বুক অব আইজায় পঁয়ষট্টি নম্বর অধ্যায়ের দুই চার এবং পাঁচ অনুচ্ছেদে বলা হয়েছে শুকরের মাংস তোমাদের জন্য খাওয়া নিষিদ্ধ এমন খাবার খাবে না যেখানে নাম নেওয়া হয়েছে অন্য উপাস্যের মহান ঈশ্বর বাদে অন্য কারো নাম নেওয়া হয়েছে যদি ভালো করে দেখেন আপনি যদি আল্লাহ স্নালার নির্দেশ মেনে চলেন আর হারাম খাওয়া থেকে বিরত থাকেন তাহলে আপনি ইবাদত করছেন যদি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন আপনি বলেছেন প্রতিবেশীকে ভালোবাসুন আর পবিত্র তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করতে চায় যে এ তিনদের ভাবে দেয় अभावग्रस्त खाद्य दान उत्साह देना दुर्भोग तेज दे सालाद सम्पर्क उदासीन जरा लोक देखान जो सालाद आदायशी कोशी के भलोबें जो प्रतिबीद करें आल्लाह तलार इबादत करीब व्यवसाय सत् थबादत कर যদি কুৎসারটানো বন্ধ করেন পবিত্রকূরণে সুরা হুমাজার এক নম্বর আয়াতে উল্লেখ আছে ওয়াই লক্ষ করলে হুমাজা তেলভোগ তাদের যারা সামনে বা পেছনে লোকে নিন্দা করে যদি আপনি লোকজনের সামনে বা পেছনে নিন্দা না করেন আপনি ইবাদত করছেন আল্লাহ সব তালা ইবাদত করার পাশাপাশি পবিত্র পবিত্রকরণে বলছে তোমাদের পিতামাতাকে ভালোবাসো পিতামাতাকে ভালোবাসা শ্রদ্ধা করা ইবাদত পবিত্র কোরণে সুরা ইসলার তেইশে উল্লেখ করা আছে আমি আদেশ দিয়েছি আমাকে ছাড়া অন্য কারো করো না আর পিতামাতার সাথে সদ ব্যবহার করো যদি তাদের মধ্যে একজন বা দুজনে বার্ধক্য তাদেরকে কোন রকম ধমক দিও না এমনকি তাদেরকে উঠ শব্দটাও বলতে পারবে না বরং আর বসে নম্র ব্যবহার করো আর তাদের সাথে সদয় ব্যবহার করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছে। কোরআন বলছে যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবেন তুমি তাদের প্রতি উপ শব্দটা করতে পারবে না যদি বাবা মাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের মেনে চলেন আপনি তাহলে আল্লাহ সব আল্লাহ ইবাদত করছেন যদি বিয়ে করেন আপনি ইবাদত করছেন নবীজি বলেছেন যে লোক বিয়ে করবে না সে আমার উন্মত নয় যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি ইবাদত করছেন পবিত্রকরণ বলছে সুরানিস্তার উনিশ নাম্বার আয়তে উল্লেখ আছে তোমার স্ত্রীর সাথে জীবন জীবনযাপন করো যদিও তুমি তাকে অপছন্দ করো আপনি যদি স্ত্রীকে অপছন্দ করেন তবুও পবিত্রকরণ বলছে তার সাথে তোমরা সদভাবে জীবন জীবনযাপন করো যদি ব্যভিচার থেকে দূরে থাকেন আপনি ইবাদত করছেন পবিত্রকরণে সুরাই ইস্তার বত্রিশ নাম্বার আয়তে উল্লেখ আছে তোমরা জিনার নিকটবর্তী হয়েও না এটা খারাপ কাজ আর অন্য খারাপ কাজের পর সে খুলে দেয় যদি ভদ্রভাবে পোশাক পরেন আপনি ইবাদত করছেন তাহলে আল্লাহ তালার ইবাদত করছেন কোরআন প্রথমে যে হিজাবের কথা বলেছে সেটা পুরুষের সুরানুরের ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিন লোকদের বলো তারা দৃষ্টি সংযত করবে লজ্জাস্থানে হিফাজত করবে যখন কোন পুরুষ কোনো মহিলার দিকে তাকায় কোন রকম খারাপ চিন্তা কোনো বাধা চিন্তা যদি তার মাথায় আসে সে দৃষ্টি নিচ্ছু করবে এটা হল পুরুষের হিজাব আর বাইবেলের যিশুখ্রিস্ট একই ধরনের কথা বলেছেন কাস্তলা ম্যাথিউ পাঁচ নাম্বার অধ্যায়ের সাতাশ ও আঠাশ অনুচ্ছেদে যিশুখ্রীষ্ট বলেছেন যে প্রাচীনকাল থেকে কথা বলা হচ্ছে যে তোমরা ব্যবচার করবে না আর এখন আমি তোমাদের বলছি যদি কোন পুরুষ কোন মহিলার দিকে তাকায় লালসা দৃষ্টি নিয়ে সেই পুরুষ তাহলে মনে মনে ব্যবিচার করে ফেলেছে যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকায় সেই পুরুষ তাহলে মনে মনে ব্যভিচার করে ফেলেছে তাহলে যিশুখ্রিস্ট নিজের মুখেই বলে গিয়েছেন তোমরা কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকাবে না এরপরে পবিত্রকরণের আয়াত মহিলার হিজাবের কথা বলেছে মুমিন মুমিনারীদের বলো দৃষ্টি সংযতের হেফাজত করতে যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা সেটা আবরণ প্রকাশ না করতে মাথার কাপড়ে গ্রীবা বক্তবে তবে নিজের স্বামী বা বাবা বা ছেলে অথবা নিকোট কিছু আত্মীয় স্বজন যাদের বিয়ে করা যাবে না তাদের সামনে ছাড়া আর হিজাব পালনের ছয়টা নিয়ম আছে সহি হাদিসের পবিত্রকরণে উল্লেখ আছে প্রথমটা হলো পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে হিসাবে শর্ত পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত আর মহিলাদের জন্য পুরো শরীর ঢেকে রাখতে হবে যে অংশটা দেখা যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত চাইলে এগুলো ঢেকে রাখতে পারেন দুই নম্বরটা হলো তারা যে পোশাক পরবে সেই পোশাকগুলো শরীরের কাঠামো বোঝার মতো টাইট হবে না তিন নম্বর এমন স্বচ্ছ হবে না যেন ভেতর থেকে দেখা যায় চার নম্বর পোশাকটা এমন হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় पोशाक लिंगे पोशाकल बुक अब डिटोरमी बैंक नम्बर अध्याय पांच अनुच्छेद बहिलारा एम पोशा पड़े ना जेटा साधारण पुरुष का पढ़े और पुरुष पोशाक पड़े पुर ना जो महिला হিজাবের ক্ষেত্রে ঠিক একই ধরনের কথা বলা হয়েছে আপনারা বিপরীত লিঙ্গের পোশাকের মতো পোশাক করবেন না বাইবেলের একই কথা বলছে যদি পশ্চিমা দেশগুলোতে দেখেন পুরুষরা কানে দুল পরে কানে দুল পড়ার কিন্তু একটা অর্থ আছে জানেন আপনারা এক কানে দুল ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ এমনকি বাইবেল এটার বিরুদ্ধে এটা কেন করে আমি জানি আপনারা বাইবেল পড়লে দেখবেন ফার্স্টমথিতে আছে দুই নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদ বলছে যে মহিলারা তারা পোশাক করবে শালীনভাবে ভদ্রতার সাথে এবং লজ্জার স্থানে নিবারণ করবে তারা দামি কোনো পোশাক বা স্বর্ণ দিয়ে কারো কাজ করা চুল পড়বে না এছাড়া তারা স্বর্ণ বা মুক্তাও পড়বে না সাধারণভাবে থাকবে আর এ ব্যাপারে আরও আছে দ্য ফার্স্ট করেন্সিয়ান ফার্স্ট করেন্সিয়ান এগারো নম্বর অধ্যায়ের পাঁচ ও ছয় অনুচ্ছেদে বলা হয়েছে যে মহিলা তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখেনা সে তার মাথাকে অসম্মান করে যে মহিলা কাপড় দিয়ে তার মাথা ঢাকে না ছে তার মাথাকে অসম্মান করে আর ছয় অনুচ্ছেদ বলছে যে মহিলা তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে না তার মাথা কামিয়ে দিতে হবে পবিত্র এগারো নম্বর অধ্যায়ের পাঁচ ওই ছয় অনুচ্ছেদ যে মহিলা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখে না তার মাথা কামিয়ে দিতে হবে কোরআনরা কথা বলছে না বাইবেল কথা বলছে যদি কোনো মহিলা তার মাথার চুল ঢেকে না রাখে তাহলে তার মাথা কামিয়ে দিতে হবে যদি খ্রিস্টের নির্দেশগুলো পালন করলেই খ্রিস্টান হওয়া যায় তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের যেতে বেশি খ্রিস্টান যদি আপনারা দেখেন মুসলিমদের জন্য একটা সুন্না হল আমরা খতনা করি বাইরে একই কথা আছে পবিত্র বাইবেল পড়লে আপনারা দেখতে পাবেন জন সাত নম্বর অধ্যায়ের ২২ অনুচ্ছেদ যে মুসা তোমাদের দিয়েছেন খতনা করার একটি নিয়ম এক্সদের সাত নম্বর অধ্যায়ের আট অনুচ্ছেদে যে তোমাদের জন্য খাতনা করার নিয়ম দেওয়া হয়েছে এছাড়াও আছে দুই নম্বর অধ্যায়ের একুশ অনুচ্ছেদে যে জন্মানোর আট দিন পরে যিশু খ্রিস্টের খাতনা দেওয়া হয়েছিল যিশু খ্রিস্টের খাতনা হয়েছিল জন্মগ্রহণের আট দিন পরে তাহলে দেখতে পাচ্ছেন আল্লাহ সুবাহ তাল্লার নির্দেশ মেনে চললে আপনি ইবাদত করছেন আপনি আল্লাহ সুবাহ তাল্লাহার ইবাদত করছেন আমি আগেও বলেছি ইসলাম মানে নিজের ইচ্ছা আর যে লোক আল্লাহ করে তাকে বাউন্ন নম্বর আয়াতে উল্লেখ আছে যে যিশুখ্রিস্ট ছিলেন একজন মুসলিম একই ধরনের কথা আছে বাইবেলে গস্তলা জন পাঁচ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে নিজের মুখে বলেছেন আমার ইচ্ছা নয় আমার পিতার ইচ্ছাকে দেখি আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি সব কিছুর বিচার করি আর আমার বিচার সঠিক কারণ এখানে আমি আমার ইচ্ছাকে দেখি না আমার পিতার ইচ্ছাকে দেখি আমার ইচ্ছা নয় মহান স্রষ্টার ইচ্ছাকে দেখি যদি এটা আরবি করেনি সেটা হবে ইসলাম আর যে ব্যক্তি ইসলাম মেনে চলে তাকে বলা হয় মুসলিম তাহলে বাইবেলের কথা অনুযায়ী যিশুখ্রিস্ট ছিলেন একজন মুসলিম আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরানের একটি আয়তের উদ্ধৃতি দিচ্ছি মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করা হিকমত ও সতপেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে উত্তম পন্থা আমি ফরিদ উদ্দিন ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি ফিজিওথেরাপি স্টুডেন্ট ইসলাম আর খ্রিস্টান ধর্মে যে মুক্তি লাভের ন্যূনতম শর্ত এই ন্যূনতম শর্তের ব্যাপারে কি রকম আছে ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম আর খ্রিস্টান ধর্মে মুক্তি লাভের জন্য ন্যূনতম শর্তগুলো কি কি যদি পবিত্রকরণ পড়েন সেখানে বলা আছে যে একজন মানুষ কি করলে বেহেস্তে যেতে পারবে সুরা এক থেকে তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আস্রী ইনসানি ইমান মহাকালের শপথ যে মানুষ জাতি সবসময়ই ক্ষতিগ্রস্ত তারা শুধু নয় যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় যারা মানুষকে ধৈর্য আর অধ্যাবাসের উপদেশ দেয় তাহলে যদি কেউ ভেজতে যেতে চান জান্নাতে যেতে চান কমপক্ষে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান সৎকর্ম মানুষকে সত্যের উপদেশ দেওয়া আর ধৈর্য ও অধ্যাবাসের উপদেশ দেয়া যদি এই চারটা শর্তের মাত্র একটাও বাদ থাকে সাধারণ পরিস্থিতিতে সে লোক জাননাতে যেতে পারবেন না যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আলাদা কথা সাধারণ পরিস্থিতিতে চারটা শর্ত করতে হবে এগুলো ন্যূনতম চারটা শর্ত আর আল্লাহ যেমন করবেন না আমি আমিও বলেছি একশো ষোলো নাম্বার আয়তে উল্লেখ করা আছে সেটা হল শিফ। আর খ্রিস্টান ধর্মে চার্চ যেটা বলে প্রথমে চার্চের কথা বলছি তারপর বাইবেলের কথা বলছি চার্চ যেটা বলে যদি বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন আমাদের অপরাধের জন্য মারা গেছেন যদি এটা বিশ্বাস করেন আপনি মুক্তি লাভ করেছেন যদি বিশ্বাস করেন যে যীশুখ্রিস্টকে হত্যা করা হয়েছিল তিনি আপনার অপরাধের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন আপনি মুক্তি লাভ করেছেন এই প্রমাণটা আপনি বাইবেলও পাবেন যে যিশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি এটার উপর লেকচার দিতে পারি এটার উপর আমার একটা ভিডিও ক্যাসেট আছে সেটা দেখতে পারেন আমি সেখানে প্রমাণ করেছি যে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি পবিত্র কোরআন দিয়ে নয় পবিত্র বাইবেল দিয়েই কোরআন সেটা বলে আমরাও মানি কি বাইবেলও যদি সঠিকভাবে পড়েন এ কথা বলে না যে যীশু খুশবিদ্ধ হয়েছিলেন কিন্তু চার্চ বলে যদি আপনি এটা বিশ্বাস করেন যে যীশুখ্রিস্ট আপনার পাপের জন্য মারা গিয়েছেন আপনি মুক্তি লাভ করবেন যদি আপনি পড়েন কিন্তু যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন তিনি ঠিক উল্টোটাই বলেছেন যদি গস্তাল অফ ম্যাথু পড়েন উনিশ নম্বর অধ্যায়ের ষোলো থেকে আঠারো অনুচ্ছেদ বলছে একজন লোক যিশুখ্রিস্টের কাছে এসে জিজ্ঞেস করলো আমি কোন ভালো কাজটা করবো যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি চিরস্থায়ী জীবন মানে জীবন একজন লোক যিশুখ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো হে ভালো প্রভু আমি কোন কাজটা করলে চিরস্থায়ী জীবন পেতে পারি যিশুখ্রিস্ট তখন বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ভালো শুধুমাত্র একজনই আমার পিতা তিনি স্বর্গে আছেন কেন তুমি আমাকে ভালো বলছো ভালো শুধু একজনই স্বর্গে যিনি আমার পিতা আর যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও ঈশ্বরের নির্দেশ মানো তিনি বলেননি যে চিরস্থায়ী জীবন পেতে আমাকে ঈশ্বর মানতে হবে তিনি বলেন নিজে চিরস্তে জীবন পেতে এটা বিশ্বাস করতে হবে যে আমি তোমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি তিনি বলেছেন নির্দেশ মেনে চলতে হবে শুকরো মাংস খাবেন না মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না নামাজ আদায় করতে হবে শেষদায় যেতে হবে সবগুলো আপনাকে মানতে হবে যদি বলেন খ্রিস্টের নির্দেশগুলো মানলেই খ্রিস্টান হওয়া যায় সে কথা বলা হলে আমি বেঙ্গালোর থেকে গৃহিণী যিশু মানুষকে ভালোবাসার কথা বলেছেন আর মুহাম্মদ তার অনুসারীদেরকে ধর্মের জন্য যুদ্ধ করতে বলেছেন আর সেজন্যই আপনার কি মনে হয় না যে ধর্ম দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে বোন প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট তার অনুসারীদের বলেছেন মানুষকে ভালোবাসতে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তার অনুসারীদের বলেছেন প্রয়োজন হলে তোমরা যুদ্ধ করবে ইত্যাদি আর দুটো ধর্মের মধ্যে পার্থক্য বোন যদি আপনি জানেন এটা আছে গসবেলা ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন এই আইনটা প্রাচীনকালের আইন যে চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত এটা ছিল মুসাল্লাহ ইসলামের সময়ের আইন তিনি এই এনেছিলেন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত যদি কেউ আপনার চোখ তুলে নেয় আপনি তার চোখ তুলে নেবেন সুবিচারের কোনো সুযোগ ছিল না সে সময় কোনো কোর্ট আদালত ছিল না আপনি আমার চোখ তুললে আপনারটাও আমি তুলবো চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত আপনি আমার দাঁত ফেলে দিলেন আমিও আপনারটা ফেলে দেবো ডাইরেক্ট শর্টকাট আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি কোনো বাচ্চা ছেলে খেলা করতে করতে আপনার চোখে আঘাত করে এখনকার দিনে যদি কেউ ভুল করে আপনাকে চোখে আঘাত করে আপনি তার চোখ তুলে নেবেন না যদি ভুল করে হয় আর যীশু খ্রিস্ট তিনি শান্তিতে থাকুন আরেকজন আধ্যাত্মিক নেতা আরেকজন ঈশ্বরের প্রেত মানুষ তখন আইনটা মেনে চলত চোখের বদলে চোখ গালের বদলে দাঁড়ু এটার করলেন এটা হচ্ছে দাঁড় কিন্তু আমি তোমাদেরকে বলছি যে যদি কেউ তোমার গালে এক থাপড় মারে আরেকটা গাল বাড়িয়ে দিও যদি কেউ তোমার কাছে গরম কাপড় চায় তাকে তোমার কম্বল দিয়ে দাও যদি কেউ তার সাথে এক মাইল হাঁটতে বলে তুমি দুই মাইল হাঁটো যদি কেউ আপনার এক গালে থাপ্পড় মারে আরেকটা বাড়িয়ে দিন মানুষ তখন সে মেনে তারা আইনকে আইন মেনে এর যা চাইলেন আর নতুন আইনের কথা বললেন এক গালে থাপ্পড় মারলে আরেকটা বাড়িয়ে দাও আইনটা সে সময় ভালো তবে আমি প্রশ্ন করছি এখন কোন খ্রিস্টানকে এটা মেনে চলেন যদি একবারে থাপ্পড় মারেন আর লোকজন সামনে থাকলে হয়তো আরেকটা বাড়িয়ে দিতে পারে কিন্তু যদি আপনি কোনো ফাদারের কাছে বা যাজকের কাছে যান তারপর জোরে একটা থাপ্পড় মারেন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 इसलमिक आईन जो अत्याचार करूद्रे ना दें अपराधी जार र अत्याचार कर प्रतिबदा उचित अत्याचार शिक्षा देना उचित जदि से ना तो सेपराधी जमन धरने एक लोक कोन्ाय कर সবচেয়ে ভালো যদি হাত দিয়ে অন্যায়টা থামাতে না পারো তাহলে তোমার মুখ দিয়ে থামাও তাকে বলাই কাজ করো না যদি সেটাও না পারো অন্তত পক্ষে মনে মনে তাকে দাও এটা হচ্ছে বিশ্বাসীদের সবচেয়ে নিচের স্তর অন্তত পক্ষে মনে মনে খারাপ বলেন তাহলে ইসলাম এমন ধর্ম যেটা মধ্যম পথের কথা বলে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 যদি আপনি আজকে কিছু খ্রিস্টান আইন মেনে চলতে চান যে কেউ এক গালে থাপ মারলে আর বাড়িয়ে দেবেন কেউ গরম কাপড় তাকে কম্বরটা দিয়ে দেবেন তাহলে আপনার বেঁচে থাকে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে যে আইনটা থেকে সেটাই আইন এখনকার পরিস্থিতিতে এটাই শ্রেষ্ঠ আইন আশা করি উত্তরটা পেয়েছেন আমি রেভারেন্ড সলমন এলেগড়ি কর্ণাটকের থিওলজিক্যাল কলেজের আজকের আলোচনার বিষয় ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য কিন্তু আমি এখানে যা শুনলাম সেটাই দুই ধর্মের মধ্যেকার পার্থক্যগুলো সেটার উপরেই বেশি গুরুত্ব ছিল আমার কাছে সেটাই মনে হল আপনি যখন যিশু আর মোহাম্মদের কথা বলছিলেন যে যিশু এসেছেন শুধু ইহুদিদের জন্য আর মোহাম্মদ এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য সবার জন্য আমার মনে হয় না এটা সত্যি আর বাইবেলও এমন কথা বলা হচ্ছে না আর আপনি বলেন যে যীশু ঈশ্বর নন আপনি এখানে গসকল থেকে সুবিধা মতো উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে বড় কিন্তু এই ব্যাপারে কি বলবেন যখন যিশু নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমার পিতা এবং আমি এক যারা আমাকে দেখছ তারা পিতাকেই দেখছো। এই কথাগুলো আছে আর বাইবেলের লেখা আছে পরিষ্কারভাবে যে যীশু খ্রীষ্টঈশ সে কথাটাই আমরা বিশ্বাস করি আর পুরো পৃথিবীর মানুষই বিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্ন কোনো সমস্যা নেই ভাই আপনি যতগুলো ইচ্ছা প্রশ্ন করতে পারেন আমাকে ভাই আপনি বললেন যে আজকের বিষয়টা ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য কিন্তু আমি সাদৃশ্যের চেয়ে পার্থক্য নিয়ে কথা বলেছি বেশি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 হতে পারে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নয় আজকের বিষয় ইসলাম ও খ্রিস্টান ধর্ম আর এই ধর্মের অনুসারীদের মধ্যে পার্থক্য আছে তেমনি ইসলাম মুসলিমদের মধ্যে পার্থক্য আছে সেজন্য আর খ্রিস্টানদের মধ্যে সাদৃশ্য নয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য খ্রিস্টান ধর্মের ভিত্তি পবিত্র বাইবেল আমি যে সাদৃশ্যগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা কোরআন আর বাইবেলের কোরআন আর বাইবেল দুই বলছে শুকর খেয়া কিন্তু খ্রিস্টানরা খায় মুসলিমরা খায় না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 चेक करते बिल्के आम मेमोरिटेम मुखस्थ बु बिली आपनी एक रेफारेंड और आपनी थिओलजिकल कलेजे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 যিশু সেখানে নিজেই বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো প্রাসাদ আছে অনেকগুলো প্রাসাদ আছে যদি এরকমটা না হতো আমি তোমাদের বলতাম না আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা জায়গা তৈরি করতে আর তোমরা জানো আমি কোথায় যাচ্ছি টমাস বলল আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন আমরা সে করছেন না আপনি যেখানে যাচ্ছেন যিশু বললেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ কোন মানুষ আমার আর আমার পিতার মাঝে আসতে পারে না আমিও এটার সাথে একমত যে যীশু খ্রিস্ট সত্য ও জীবনের পথ কোন মানুষ আল্লাহর কাছে যাবে না যিশু খ্রিস্টকে বাদ দিয়ে এটা তার সময়ে প্রত্যেক নবী তার সময়ে ছিলেন আল্লাহর পথে সত্য আর জীবনের একমাত্র উপায় মুসা আল্লাহ ইসলামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ কোন মানুষই মুসা আল্লাহ ইসলাম আর আল্লাহর মাঝখানে আসবে না যিশু খ্রিস্টের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ আর নবীজি সাল্লাহ সাল্লামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ তাহলে প্রত্যেক নবী তার সময়ে তিনি ছিলেন সত্যের পথ আর আমি একমত এর অর্থ যদি আমাকে অনুসরণ করো তাহলে ঈশ্বরকে মেনে চলছ তিনি ছিলেন পথ এরপরে যদি বাইবেল পড়েন যিশুকে তার শিষ্যরা বলল যে আমরা তো ঈশ্বরকে দেখিনি তখন যিশু তাদের বললেন যারা আমাকে দেখছ তারা ঈশ্বরকে দেখছ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 আমি সত্যের একমাত্র পথ যদি তোমরা আমার নির্দেশ মেনে চলো তাহলে তোমরা ঈশ্বরের নির্দেশ মেনে চলছ একইভাবে সকল দিয়েছেন সেগুলো যদি মেনে চলেন আপনি পরোক্ষভাবে আমার কোন রকম আপত্তি নেই আরেকটা অনুচ্ছেদের কথা বললেন যে আমি এবং আমার পিতা এক এটা আছে গজতালাভ জনের দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে ভাই আপনি চেক করতে পারেন গসতালাভ জনের দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদ আমি এবং আমার পিতা এক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 আমাদের কতদিন দ্বিধার মধ্যে রাখবেন আপনি যদি খ্রিস্ট হন সরাসরি বলুন আমি এখানে কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দিচ্ছি পবিত্র বাইবেল থেকে পঁচিশ অনুচ্ছেদে বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমার বিশ্বাস করিনি আমি যে কাজগুলো করি আমার পিতার নামে তারাই আমার হয়ে এখানে সাক্ষ্য দেবে আমি কাজগুলো আমার পিতার নামে করি তারাই এখানে সাক্ষ্য দেবে পঁচিশ নামার অনুচ্ছেদ অনুচ্ছেদ বলছে আমি বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করিনি কারণ তোমরা আমার অনুসারী অনুচ্ছেদ বলছে যে আমার অনুসারীরা আমার কথা শুনে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 না, একজন ব্যক্তি আমি বলবো ঠিক আছে এরপরও বাইবেল পড়লে দেখবেন গসল অফ জন সতেরো নম্বর অধ্যায়ের একুশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে যিশু খ্রিস্ট তার বারোজন শিষ্যকে বলছেন আমরা সবাই এক বাইবেল করলে দেখবেন গসপিলপ জন সতেরো নম্বর অধ্যায় একুশ অনুচ্ছেদ বলছে আমার পিতা আছেন আমার মধ্যে আর আমি তোমাদের মধ্যে আছি তিনি তার শিষ্যদের বলছেন আর এখানে সবাই হলাম এক যদি একজন ব্যক্তি ধরেন তাহলে জন ঈশ্বরকে মহান খ্রিস্ট আর বারো জন শিষ্য আর আপনি যদি মূল বাইবেলটা পড়েন সেখানে শব্দটা দুই জায়গায় একই রকম গছপিলপ জন দশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে যে এক শব্দটা আছে সেই একই শব্দটা আছে গসপিলাভ জনের সতেরো নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে একই শব্দ हमारा मध्य तुम्हारे मध्य और सबई संच्छेद तुम्हारे मध्य सबाट एक ही शब्द एक ही शब्द एक कथाटार मान हल महान स्रष्टा जीशु और शिष्य ता एक निर्देश दीचन एक ही आदेश और ये निर्देश के क्षेत्र में सबा एक क्योंकि जी तिब्बे ट्रेनिटी बदलाते है अन्न धारणा लागू चौदह जन ईश्वर महान स्रष्टा जीशु ख्रीट और बारो जन शिष्य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 কারণ পাপমোচন করতে চান খ্রিস্টানরাহুদিরা বলেছেন অজুহাত দেখিয়েছি তোমরা কোন ভালো কাজটার জন্য আমাকে পাথর মারতে চাইছো বত্রিশ অনুচ্ছেদ চেক করে দেখতে পারেন বত্রিশ অনুচ্ছেদ কোন ভালো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও এরপর তেত্রিশ অনুচ্ছেদ আছে ইহুদিরা বলল আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না আপনাকে পাথর মারছি কারণ আপনি মানুষ হয়ে ধর্মের অবমাননা করেছেন নিজেকে ঈশ্বর বলেছেন এরপর যে শ্রীকৃষ্ণ বললেন চৌত্রিশ ও পঁয়ত্রিশ অনুচ্ছেদে আছে গসপুলাবজনের দশ নম্বর অধ্যায় যে এটাকে তোমাদের ধর্মগ্রন্থে বলো নেই যে তোমরা ঈশ্বর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 ভাই আপনি যদি আমাকে কিছু বলতে চান বলতে পারেন আপনি বাইবেল থেকে আপনার সুবিধা মতো আচ্ছা যদি আমার কোনো আমি অবশ্যই সুধরে নেব কারণ একজন এখানে আপনাকে মুক্তি লাভের উপর প্রশ্ন করেছিল আর আপনি সেখানে তখন বললেন ভাই আমরা এই ব্যাপারটা তো আসবো কিন্তু তার আগে এখানে কথা হচ্ছে নিয়ে মুক্তি লাভ নিয়ে পরে কথা বলবো আমি পালিয়ে যাচ্ছি এখানে থাকবো প্রশ্নটাও তো প্রাসঙ্গিক হ্যাঁ আমরা সেবার নিন ঈশ্বর বলেছেন মানুষ ভুল করতে পারে আমিও ভুল করতে পারি এই যে বাইবেল আপনি বলেন ডক্টর জাকির নায়ক আপনি বাইবেলে ভুল ব্যাখ্যা দিচ্ছেন যদি আমি ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন সেটা সুদ্র নেব কিন্তু শুধু বললেন আমি ভুল বলছি এই বলে অভিযোগ করলেন ইসলাম বলে এই কথাগুলো প্রমাণ সহ বলবেন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 আমি আমি এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না কোন ব্যাপারে একমত না আপনার এই ব্যাখ্যাটার সাথে আপনার একমত হওয়ার কোন প্রয়োজন নেই আচ্ছা পরের প্রশ্ন আমার আমার পরের প্রশ্নটা হল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 ভাই ঠিক বলেছেন আমিও একমত হ্যাঁ ঠিক আছে আমি প্রসঙ্গটা বলছি আর আমি জানি আমি বলছি উদ্ধৃতি দিয়েছিলাম একজন লোক যিশু খ্রিস্টের কাছে এসে বললো হে ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করবো যাতে করে জীবন পেতে পারি পরের অনুচ্ছেদ ষোলো অনুচ্ছেদে যিশু বলছেন কেন তুমি আমাকে ভালো বলছো ভালো কেবলমাত্র একজনই তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন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 খুবই কঠিন অনুসরণ করা মানে সব নবী অনুসরণ করতে বলেন কোরআন বলছে আল্লাহর আসলকে মানুষ এর মানে কি এই যে মোহাম্মদাম নিজেকে ঈশ্বর দাবি করেছেন না প্রত্যেক মানুষ তার নবীকে অনুসরণ করবে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 তিনি বলেছেন অনুসরণ করো তিনি বলেননি বিশ্বাস করো আমি কুশবিদ্ধ হয়ে মারা গেছি তিনি অনুসরণ করতে বলেছেন ঈশ্বরের নির্দেশ অনুসরণ করতে বলেছেন পার্থক্য নেই তাহলে যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি সেটা মেনে চলো তাহলে তোমরা বেহসতে যেতে পারবে তিনি কখনোই বলেননি যে আমাকে ঈশ্বর মানলে তোমরা বেহতে যেতে পারবে আশা করি উত্তরটা পেয়েছেন আমি মেরিডি কস্টা একটা ইয়ারলাইন্সে চাকরি করি আপনি কি পাপের উৎস সম্পর্কে কিছু বলতে পারবেন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 আর পবিত্র কোরণেশ সুরা আরফের উনিশ থেকে সাতাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আদম আলহ ইসলাম আর বিবে হাওয়া তাদের অনেকবার সাবধান করা হয়েছিল বলা আছে যে তারা দুজনেই আল্লাহর আদে সমান্য করেছিলেন তারা দুজনেই অনুতপ্ত হয়েছিলেন আর তাদের দুজনকেই ক্ষমা করা হয়েছিল দুজনেই এই অপরাধে তারা দুজনেই সমান অপরাধী পবিত্র কোরআনে এমন একটা আয়ত নেই যেখানে দোষ দেওয়া হয়েছে শুধু ইবকে শুধু বিবে হাওয়াকে তবে কোরআনের একটি আয়াতে শুধু আদম আলাহ ইসলামের কথা আছে পবিত্র কোরআনে সুরা তাহার একশো একুশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে আদম আলা আল্লাহ তালার আদেশ অমান্য করেছিলেন তবে যদি পুরকরণ পড়েন আদম আর হাওয়া দুজনকে সমান বলা হচ্ছে আর পবিত্র বাইবেলে এই দোষটা শুধুমাত্র দেয়া হচ্ছে ঈদকে বিবি হাওয়াকে বলা হচ্ছে তিনি আদমকে নিষিদ্ধ ফলকেতে খেতে প্রলুব্ধ করেছিলেন আর বুক অব জেনেসিস তিন নম্বর অনুচ্ছেদ আছে যে সৃষ্টিকর্তা বলছেন তোমরা নারী তোমরা এখন থেকে গর্ভধারণ করবে আর প্রসবনা ভোগ করবে তাহলে বাইবেল অনুযায়ী কারণ বিবি হাওয়া আল্লাহ রাতে সামান্য করেছিলেন কোরআন করম্বর আয়তে উল্লেখ আছে আর সুরা আহকাতের পনেরো নম্বর আয়তে উল্লেখ আছে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার জননেতাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে প্রসবও করে কষ্টের সাথে গর্ভধারণ নারীকে উপরে তোলে বাইবেলের মতো নিচে নামায় না পাপের উৎস সম্পর্কে বলি তারা যেটা বলে যেহেতু বিবি হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্রলব্ধ করেছিল তাই মানুষ পাপের ভেতরে জন্মাবে প্রত্যেক শিশুই পাপি হয়ে জন্মায় আমি তাদের প্রশ্ন করব। বিবি হাওয়া কি গন্ধম খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিল যদি বলতাম হ্যাঁ খান তাহলে আমি দায়ী থাকতাম আর আদম আলাহ ইসলাম কি আমাকে জিজ্ঞেস করেছিলেন তারা এই ফল খাবেন কিনা তারা যখন আমাকে জিজ্ঞেস করে খাননি তাহলে আমি দায়ী থাকবো কেন এটা অযৌক্তিক আমি কেন এই জন্য দায়ী হবো যদি তারা জিজ্ঞাসা করতেন আর আমি অনুমতি দিতাম তাহলে বলা যেত আমি দায়ী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 শব্দটা মানসে পরিণত হল শব্দটা মানুষে পরিণত হল এখান থেকেই আমরা এই বিশ্বাসটা পেয়েছি যে ঈশ্বর যিশুর রূপে এসেছেন শব্দটা ছিল ঈশ্বর লোগস ঈশ্বরের উচ্চারিত বাণী এটা আপনাকে জানালাম যাতে আপনি ব্যাপারটা বুঝতে পারেন ধন্যবাদ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 তারপর বারো অনুচ্ছেদের কথা আমি বলবো আর আমি একমত যে গস্তলাপ জনের এক নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে শুরুতে যে শব্দটা ছিল শব্দটা ছিল ঈশ্বরের সাথে শুরুতে ছিল শব্দটা আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে আর শব্দটাই ছিল ঈশ্বর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 আর গ্রিক ভাষার কোন পন্ডিতকে জিজ্ঞেস করলে জানবেন টনথিয়স মানে আমাদের গড ছোট হাতের জি ছোট জি অর্থ একজন মহান ব্যক্তি প্রথমটা হতিয়াস পরেরটা টনথিয়স তাহলে যদি পড়েন শুরুতে ছিল শব্দটা শব্দটা ছিল মহান স্রষ্টার সাথে বড় হাতের জি আর শব্দটা ছিল মহান ছোট হাতের জি কিন্তু যদি বাইবেল দেখেন দুই জায়গাতে বড় হাতের জি এখানে এখানে কে ভুল করেছে মহান স্রষ্টা করেননি অনুবাদকরা গ্রিক ভাষায় প্রথম শব্দটা হলো হতিয়াস দ্বিতীয়টা হলো টনথিয়াস তাহলে দুই জায়গাতে বড় হাতের জি কেন আপনারা কাকে ঠকাচ্ছেন এই কথাটা বলার জন্য আমি দুঃখিত কিন্তু এটাই আপনি মূল প্রথম শব্দটা তাহলে বলছে ছিল সেই ঈশ্বরের সাথে মহান ঈশ্বর আর শব্দটা ছিল ঈশ্বর মানে ঈশ্বরের দূত আমরাও মানি কোরআন বলছে যিশু আল্লাহ তালার একজন প্রেরিত দূত তিনি আল্লাহ তালার একজন রাসুল প্রত্যেক দূতে মহান ঈশ্বরের কথা বলেন আমাদের কোন আপত্তি নেই ব্যাপারে তাহলে এই কথাটা মানতে আমার কোন আপত্তি নেই যে যিশুখ্রিস্ট ছিলেন মহান গড ছোট হাতের জি আর আপনারা ওল্ড পড়লে দেখতে পাবেন বলা হয়েছে ঈশ্বর মানে কি আমাদের কাছে সেটা সঠিক অনুবাদ হবে মহান ব্যক্তি তাহলে ভাই প্রসঙ্গটা দেখলে বুঝতে পারবেন এখানে যদি সঠিক অনুবাদ করি যে যিশুখ্রিস্ট ছিলেন একজন মহান ব্যক্তি আর শব্দটা মাংসে পরিণত হল হ্যাঁ ঈশ্বরের দুঃখ তিনি পৃথিবীতে এসেছেন একজন মানুষ হিসেবে শান্তিতে হিব্রু ভাষায় সালাম আলিখুম সবাই তাকে দেখে ভয় পেয়ে গেল তারা ভেবেছিল যিশুখ্রিস্ট হয়েছেন তারা এটা বিশ্বাস করতে পারলো না যিশু বললেন তোমরা আমাকে ছুঁয়ে দেখো আমার হাত আর পা ছুঁয়ে দেখো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 তিনি ক্রুষবিদ্ধ হর্ জীবিত ছিলেন আমি আপনার সাথে একমত যদি প্রসঙ্গ সহ পড়েন আর কোনো বিষয়ে মতভেদ থাকলে মূল গ্রন্থটা দেখেন আর মূল গ্রন্থ আসলে কি পেয়েছেন। আর ব্যাপারে কি বলবেন যে টমাস বলেছেন তিনি তিনি আমার প্রভু এবং আমার ঈশ্বর আর আমরা এইসব ব্যাপার নিয়ে কথা চালিয়ে যেতে পারি আমি হিব্রু আর গ্রিক দুই ভাষাতেই বাইবেল পড়েছি এই দুই ভাষার বাইবেলই আমি জানি কি জানালাম ভাই আপনি আরেকটা উদ্ধৃতি দিলেন একশো উদ্ধৃতি দিতে পারেন আপনি আমার কথা হলো প্রথম যে উদ্ধৃতিটা দিয়েছেন সে ব্যাপারে উত্তর দিয়েছি এটা মানছেন যদি গ্রিক ভাষা জানেন গ্রিক ভাষায় হতিহাস শব্দের অর্থ কি অনেকে গ্রিক জানে না হতিহাস মানে কি আমি ঠিক আচ্ছা ঠিক আছে অন্তত পক্ষে মানুষকে জানতে দেন যে আমি উল্টোমালটা কিছু বলছি না এটা মানলে পরের অনুচ্ছেদে আমি যাব দেখেন বাইবেলে এমন হাজারটা অনুচ্ছেদ আছে আমরা সবগুলো নিয়ে আলোচনা করতে পারি তবে নতুন কোন বিষয়ে যাওয়ার আগে এটা আগে বলেন প্রথমে যে যুক্তিটা দিয়েছি সেটা মানেন কি মানেন না যদি বলেন আমি একমত না হতে মানে মহান ঈশ্বর না সে ভুল বলছে আমি গ্রিক জানি তাহলে আমার কথাটা আমি পারতে ফেলবো নতুন কোন অনুচ্ছেদে যাওয়ার আগে আমি সেটার ব্যাখ্যাও আপনাকে দেবো ভাই তবে নতুন অনুচ্ছেদে যাওয়ার আগে আপনি যেমন বললেন আসুন মত বিনিময় করি আমরা এখানে লড়াই করতে আসিনি আমার কথা ভুল হলে সেটা পারতে ফেলবো আর পবিত্র করণে উল্লেখ করা হয়েছে বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হলো তারা যারা পত্তলিক মূর্তি পূজারী আর ইহুদি কিন্তু যারা তাদের নিকটতর বন্ধু তারা খ্রিস্টান আমরা আপনাদের ভালোবাসি তবে যদি মতের অমিল হয় বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি আরেকটা উদ্ধৃতি দিলেন একমত আমার ঈশ্বর আমার প্রভু একটা উদাহরণ দেই একজন লোক আমার কাছে এসে বলল যে ভাই জাকি সে বললো আপনি তো লেট অনুষ্ঠানটা শেষ করে দিতে হবে ও মাই গড এখন বারোটা বাজে আমি তাকে ঈশ্বর বলে আপনি এখানে প্রসঙ্গটা দেখেন এটাই লাগবে প্রসঙ্গটা করেন কারণ দেখবেন যিশুখ্রিস্ট বলছেন আমাকে ভালো বলো না আমাকে ভালো বলো না তাহলে ঈশ্বর বলে ডাকার ব্যাপারটাই তো আসছি না তাহলে যদি কেউ বলে মাই গড আমাকে ঈশ্বর নি আমি বলবো না যে আমি ঈশ্বর আমি যদি বলি ও মাই গড দেরি হয়ে গেছে তার মানে এই নয় যে তাকে ঈশ্বর বলছি সেও বুঝতে পারবে তিনি এমনটা বলছেন না আর আমি যেটা বলেছি যিশুখ্রিস্ট নিজে পরিষ্কার এই কথা বলেননি এই মন্তব্যটা করেছে টমাস আমি আপনাদের যে চ্যালেঞ্জটা দিয়েছি এই অনুচ্ছেদ তো সেরকম না আমার চ্যালেঞ্জটা ছিল পুরো বাইবেলে এমন কোথাও পাবেন না যেখানে যিশু বলেছেন যিশু খ্রিস্ট যেখানে নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো ভাই যে তিনটা কথা বলেছেন তিনটা যশু আমি এবং আমার পিতা এক আমার পিতাকে কোন আমার এবং দেখছ কোনো যিশু নিজেই বলেছেন কিন্তু আপনার উদ্ধৃতিটা ছিল টমাসের তারপর ব্যাখ্যা দিয়েছি কথাটা যিশু নিজে বলেননি এটা একটা বিশ্বাসবোধক অভিব্যক্তি আশা করি উত্তরটা পেয়েছেন আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি ফিজিওথেরাপি স্টুডেন্ট इसलम और ख्रिस्टान धर्मे मुक्ति लाभ न्यूनतम शर्त यूनतम शर्त बेपारे कोकम सदृश्य न्यूनतम शर्त भाई आपने प्रश्न करलेंाम ख्रीस्टान धर्मे मुक्तिाभर न्यूनतम शर्त गलो की पवित्रकरण पढ़ें से बला आज एक मानुष की करहेसते जो प সুরাল আসরের এক থেকে তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে শপথ যে মানুষ জাতি সব সময় ক্ষতিগ্রস্ত তারা শুধু নয় যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসের উপদেশ দেয় তাহলে যদি কেউ ভেজতে যেতে চান জাননাতে যেতে চান কমপক্ষে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান সৎকর্ম মানুষকে সত্যের উপদেশ দেওয়া আর ধৈর্য ও অধ্যাভাবে উপদেশ দেওয়া যদি এই চারটা শর্তের মাত্র একটা বাদ থাকে সাধারণ পরিস্থিতিতে সেই লোক জানাতে যেতে পারবেন না যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আলাদা কথা সাধারণ পরিস্থিতিতে চারটা শর্তই পূরণ করতে হবে এগুলো ন্যূনতম চারটা শর্ত আর আল্লাহ যে অপরাধটা কখনোই ক্ষমা করবেন না আমি আমার লেকচার আগেও বলেছি সুরানিসার আটচল্লিশ নাম্বার আয়তে উল্লেখ করা আছে আর সুরানি স্যার একশো ষোলো নাম্বার আয়তে উল্লেখ করা আছে সেটা হল শিখ আর খ্রিস্টান ধর্মে चार्च जेटमें चार्चर कथा बैबलर क्या चार्च जेटि विश्वास करें जीशुख्रीटर पापर मारा गेन अपराध मारा गेजीश् करें मुक्ति लाभ करें जीशुख्रीट के हत्या करपराधर क्रुशबिद होनी मुक्ति लाभ कर बैबिलो पा जीशुख्रीट क्रुशबिद हन एटार को लेचार दीते এটার উপর আমার একটা ভিডিও কাছে গেছে সেটা দেখতে পারেন আমি সেখানে প্রমাণ করেছি যে যিশুখ্রিস্ট ক্রুষবিদ্ধ হননি পবিত্র কোরআন দিয়ে নয় পবিত্র বাইবেল দিয়ে কোরআন সেটা বলে আমরাও মানি কি বাইবেলও যদি সঠিকভাবে পড়েন কথা বলে না যে যীশু ক্রুষবিদ্ধ হয়েছিলেন কিন্তু চার্চ বলে যদি আপনি এটা বিশ্বাস করেন যে যিশুখ্রিস্ট আপনার পাপের জন্য মারা গিয়েছেন আপনি মুক্তি লাভ করবেন যদি আপনি পড়েন কিন্তু যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন তিনি ঠিক উল্টোটাই বলেছেন যদি গসপেল অফ ম্যাথু পড়েন উনিশ নম্বর অধ্যায়ের षोलो के अठारो अनुच्छेद बजन लोक जीशुख्रीटर काज्ञेस करलोर भलो क्या कराते चिरस्थायी जीवन पे चिरस्थायी जीवन मान बेहस्तर जीवन एक लोक जीशुख्रीटर काश्न करलो हे भलो प्रभु चिरस्थायी जीवन पे जीशु ख्रीट तक बलें क्या तुम्हें भलो बोलो भलो शुदुम एकजन ही पिता स्वर्गे आना तुम्हें भलो बोलो भलो शुद्ध एकजन ही स्वर्गे जिनार पिता और जदि तुम्हें चिरस्थायी जीवन पे चाओ ईश्वर निर्देश मानो তিনি বলেন পেতে চিরস্থাকে ঈশ্বর মানতে হবে তিনি বলেন নিজে চিরস্থা বিশ্বাস করতে হবে যে আমি তোমাদের পাবের জন্য কুরুশৃদ্ধ হয়ে মারা গেছি তিনি বলেছেন চিরস্থী জীবন পেতে হলে ঈশ্বরের যে নির্দেশ সেগুলো মেনে চলতে হবে তার মানে যদি আপনি বেহেস্তে যেতে চান বাইবেলের কথা অনুযায়ী আপনাকে তাহলে ঈশ্বরের সবগুলো নির্দেশ মেনে চলতে হবে শুকুরো মাংস খাবেন না মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না নামাজ আদায় করতে হবে শেষদায় যেতে হবে সবগুলো আপনাকে মানতে হবে যদি বলেন যশু খ্রিস্টান নির্দেশগুলো মানলেই খ্রিস্টান হওয়া যায় সে কথা বলা হলে আলহামদুলিল্লাহ দর্শক এবং শ্রোতা আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে এবারের প্রশ্নটাই হবে শেষ প্রশ্ন তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব হ্যাঁ আপনার প্রশ্নটা করেন আমার নাম সোনিয়া আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনি বললেন যে যিশু শুধু ইসরায়েলিদের জন্য এসছেন আর মুহাম্মদ পুরো মানব জাতির জন্য আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস করি যিশু আরেকবার আসবেন সেটা হলে এটা কিভাবে বলবেন যে মোহাম্মদ হলেন শেষ নবী বোন আপনি প্রশ্ন করলেন যে যিশুখ্রিস্ট সে সময় এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুরো মানব জন্য তাহলে যিশু আবার আসবেন কিভাবে যদি তিনি আবার আসেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে শেষ নবীন আর আমি একমত বোন যে যিশুখ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন এ ব্যাপারে সব মিলিয়ে হাদিস আছে বোন জায়গায় সই হাদিস বলছে যে যিশুখ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন আর বাইবেলেও এটার উল্লেখ আছে যে যিশুখ্রিস্ট দ্বিতীয়বারের মতো পৃথিবীতে ফিরে আসবেন তবে পবিত্রের যে মোহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং সে আল্লাহর রাসুল এবং তিনি হলেন সর্বশেষ নবী এখন দুটো ঠিক কিভাবে দুটো কথাই ঠিক কারণ ইসা আহিসালাম তিনি আবারও আসবেন তিনি কিমাত্রীবন্ত আল্লাহ সবান তার কোনো রাসুলকেই জীবন্ত অবস্থায় তুলে নেননি পবিত্র করণেশ্বরণেশ একশো আটান্ন নম্বর আয় উল্লেখ করা হয়েছে যিশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে একশো নম্বর আয়াত বলছে তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি কিন্তু তাদের মধ্যে এমন বিভ্রম সৃষ্টি হয়েছিল যারা এ বিষয়ে মতভেদ করেছিল তাদের মনেও সংশয় তারা শুধু অনুমানি করতে পারে কি না এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি একশো আটান্ন নম্বর আয়াত বলছে যে আল্লাহ সবান তালা তাকে নিজের কাছে নিয়ে গেছেন আমরা মানে যিশু মারা যাননি এমন কি বাইবেলও বলে যিশু খ্রিস্ট জীবিত ছিলেন হাদিসের কথা বলে আর বাইবেলও বলে তবে আমরা যেটা মানি আল্লাহ সুবান তালা যীশু খ্রিস্টকে নিজের কাছে জীবিত তুলে নিয়েছিলেন কারণ তিনি হলেন মহান স্রষ্টার একমাত্র প্রেরিত দূত যার অনুসারীরা ভাবে যে তিনি আসলে ঈশ্বর আর কোন রাসুল নেই আদম নূ মু ইব্রাহিম আইজায়া ইসহাক সলমান তারা সবাই শান্তিতে থাকুন এই নবীদের অনুসারীরা কখনো বলেননি যে তাদের নবী নিজেকে ঈশ্বর বলেছেন আমার ঈশ্বর আমার প্রভু আপনি সাক্ষী থাকুন আমি কখনো বলুন আমার উপাসনা করো বরং আমি বলেছি আব্দুল্লাহ আল্লাহর উপাসনা করোকুব তিনি আমার এবং তোমাদের প্রভু তাহলে যিশুখ্রিস্ট যখন আবার পৃথিবীতে আসবেন তার অনুসারীদের এই কথা বলতে তার তথাকথিত অনুসারীদের যারা বলে নিজেকে তিনি ঈশ্বর বলেছেন যে তিনি ঈশ্বর বলেননি আর যিশু তখন কোন রাশন হিসেবে আসবেন না নবো পা বন্ধ হয়ে গেছে তিনি পৃথিবীতে আসবেন নতুন কোন নির্দেশ নিয়ে আসবেন না যিশু খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে নতুন কোন নির্দেশ নিয়ে আসবেন না কারণ পবিত্র পূর্ণেশ্বর মাহিদার তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি আজ তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম আল্লাহ সবানা বলছেন আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম এই কিতাবের পরে আর কোন নির্দেশ আসবে না কোন কিতাব আসবে না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 তারা বলবে প্রভু প্রভু আমরা কি তোমার নামে অনেক বলবেন। আমি তোমাদের চিনি না তোমরা সবাই অপরাধী আমি তোমাদের কাউকে চিনি না তোমরা সবাই পাপি মানুষ তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তিনি কাদের বলবেন মুসলিমদের হিন্দুদের বলবেন তিনি একথা খ্রিস্টানদের বলবেন যারা বলবে আমরা আপনার নামে কাজ করেছি বাইবেলের কথা বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে দ্বিতীয়বার এসে বলবেন এখান থেকে তোমরা চলে যাও তোমাদের সবাই অপরাধে তোমাদের চিনি না তাহলে যিশু দ্বিতীয়বার এসে তিনি তার অনুসারীদের বলবেন আমি নিজেকে ঈশ্বর বলিনি বরং আমি বলেছি আবদুল্লাহ আল্লাহ করো আমার প্রভুই তোমার প্রভু